असलम वरहमत वबरकत सवार दया शांति अनुष्ठान दस दिन व्यापी इसलामिक कन्फारेंस एवं एक्जिब शेष दिन और अनुषान शुरूते ही था কোরাম তেলাওত কোরসেন ডক্টর উসমান মোহাম্মদ অল সিদ্দিক ডক্টর উসমান সিদ্দীকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليه من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا آمنا بالذي أنزل إلينا وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إلينا وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمْ وَاحِدٌ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ وَكَذَٰلِكَ أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ فالذين آسيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافر وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذن لأغساب المبطلون بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقالوا لولا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ وَإِنَّمَا أَنَا لَمْ يَكفِهِمْ أَنَّ نَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وَذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ शेष अनुष्ठान सामने लेकर देवें डर नायक और आज के आलोचनार विषय हल इसलम की मानवताराधान एस ইসলাম ও কম্প্যারেটিভ রিলিজনের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড জাকের নাই পৃথিবীর বিভিন্ন দেশের শ্রদ্ধা বক্তাগণ श्रद्धे गुरुजन ए बन सब इिक नियम स्वागत वरकर दया शांति रहमत अपन सवार बर्षित हो दस दिन व्यापी इसलामिक कन्फारेंस और एक्सिविशन শেষ অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হলো যে ইসলাম কি মানবতার সমাধান ইসলাম এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি শব্দটা আরও একটা উৎস আরবি শব্দ সেল যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমাপন করা এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা তাহলে আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহ তালার কাছে সমর্পণ করা এটা কি মানবতার জন্য সমাধান আপনারা যদি অন্য ধর্মগুলো দেখেন অন্য জীবন দর্শন সেখানে গুরুত্ব দেয়া হয় শুধুমাত্র শরীরের বস্তুগত চাহিদাকে अथवा आत्मिक चिदा के बसिर्भग धर्म मानुषे आत् चाह बी गुरुतवयूलम जमन मैटरियलिजम इत्यादि अथवा कम्यूनिजम एग्लो प्रधानतः मानुष चाहिदार गुरु देटोक गुरुतव दे इमाम मानुषे आत्विक और वस्तुगत दूध चाहिदार्थी गुरुत देये इसलम दुटो दायित्व ही पालन करें और मानवतार समाधान सम्पर्ला पवित्र कुरान हल ये पृथ्वी मध्य सब चाहते पजिटी बुरान हलो मानवतार एक इश्तेहार कुरान हल दया ज्ञान फलगू धारा अविश्वर सतर्कवाणी विश्वास पथ प्रदर्शन कुरान सन्देहपा जो निश्चयता দুঃখী মানুষের সা্ত্বনার বাণী এবং কোরআন হল নৈরাশ্যবাদীদের জন্য আশার বাণী এই পবিত্র কোরআন এতে মানবতা আর মানুষ জন্য সমাধান রয়েছে এভাবে যদি আমরা কোনো সমাধান পাই তখন আমরা উৎস জানতে চাই এর সত্যতা সম্পর্কে জানতে চাই যেমন ধরেন আপনার জ্বর হয়েছে তখন কেউ আপনাকে প্রেসক্রিপশন দিলে আপনি জানতে চাইবেন যে প্রেসক্রিপশনটা কে লিখেছে সে কি একজন ডাক্তার সে লোকটার যোগ্যতা কি একইভাবে মানুষজন জানতে চাইবে যে এই পবিত্র কোরআনের কথাগুলো কে লিখেছেন মানুষ জানতে চাইবে কোরআনের এই কথাগুলোর সত্যতা কতখানি তবে এখানে আমার দেওয়ার সমাধান কোনো মূল্য নেই এখানে আমি মূল্যহীন যিনি মানবতার জন্য এই সমাধান দিয়েছেন তিনি এই মানুষ সৃষ্টিকর্তা তিনি সব জীবজন্তু স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা তিনি এই বিশ্বজগতের স্রষ্টা মানবতার সমাধান যিনি দিতে পারেন তিনি হলেন এই মানুষ পালনকর্তা ও রক্ষাকর্তা এছাড়াও তিনি এই বিশ্বজগতের রক্ষাকর্তা আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলব পবিত্র কোরআনের সত্যতা এবং এর উৎস সম্পর্কে কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ বাণী এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সামনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন যখন কোন নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোন রকম ঈশ্বরে বিশ্বাস করে না প্রথমে যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হল সে চিন্তা করে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে কিন্তু সেটা তা যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে সে তেমন ঈশ্বরকে মানে না ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে ইসলামিক কথার সে ধর্মবিশ্বাসে লাহা কোনো পার্শ্ব নেই আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে ই আল্লাহ ব্যতীত সেটা আমি করবেন শাল্লাহ এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে সেই নাস্তিক তাহলে আমাকে আল্লাহ প্রমাণ করতে হবে তাহলে হয়ে যাবে সেটা আমি করবো আল্লাহ বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার বর্তমানে সময়টা বিজ্ঞানের প্রযুক্তির যুগ তারা ভাবে যে বিজ্ঞানী সবার উপরে আপনি যদি কোন নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা যন্ত্র ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি যেটা কথা কেউ শোনেও তারপর সেই মেশিনটা যদি সেই নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে प्रथम मानुष्ट ठीक क्या मेन क्या नास्टिक तक स्रष्टा उत्पादनकारी क्यों बस्तुत आविष्कार क्यों बोलने निर्मा ता जो उत्तर एम ही होनकारी प्रस्तुतकारी अथवा बविष्कारक उत्तर तो यम एक এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগত কিভাবে সৃষ্টি হলো। সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগত ছিল একটা বিন্দু পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায় এটাই বিগ ব্যাং এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি নক্ষত্র সূর্য বিভিন্ন গ্রহ আর সৃষ্টি হয়েছে পৃথিবী এটাকেই বিজ্ঞানী বলে বিগ ব্যাং সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে সে আপনাকে বলবে আমরা আগে, আগে। ৩০ বছর বছর আমি তাকে বলবো যে বিশ্বজগত সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র পবিত্রকোরণে খুব সংক্ষেপে বলা হয়েছে এখন থেকে চোদ্দশো বছর আগে পবিত্রকোরণামিয়ার ত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী একসাথে আমি পৃথক করে দিলাম আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে চোদ্দশো বছর আগেই বলেছে এই কথা কোরআনে কে বলতে পারে সে নাস্তি বলবে হতে পারে আন্দাজে লেগে গেছে তর্ক করবেন না বলে যান আমাদের এই পৃথিবীর আকার কি সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমসান এরপর পনেরোশো সাতান্ন সালে স্যার ফ্রান্সিস জেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী গর্তুলা বিজ্ঞান যেটা জানতে পেরেছে পনেরোশো সাতান্ন সালে সেটা পবিত্র দাহা এর একটা অর্থ হল বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতি না এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত আমাদের পৃথিবী আসলে বটতুল আকার এই আরবিখির ডিমের কথা আর আপনারা যদি কোন উটপাখির ডিম দেখেন এই ডিমটাও আসলে বটতুল আকার চোদ্দশো বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুল আকার সেই নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো সে নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবত চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি একশো বছর আগে দুইশো বছর আগে তিনশো বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না প্রতিফলিত আলো পবিত্রকরণের সুরা ফুলকানের একষট্টি নাম্বার আয়কে উল্লেখ করা হয়েছে তিনি কত মহান যিনি নবমন্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো সূর্যের আরবি শব্দ শাম সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ পবিত্রকোরণের চাঁদের আরবি শব্দটা হলো কামার আর চাঁদের আলোকে বলা হয় নুনির বা নূর যার অর্থ ধার করা আলো আপ প্রতিফলিত আলো। কোরআনের কথা বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো চোদ্দশো বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন সেই নাস্তিক সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তো বা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান আমি যখন স্কুলে ছিলাম আমি ম্যাট্রিক পাস করেছি উনিশশো বিরাশি সালে তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজেরক্ষের চারপাশে ধরে না সেই নাস্তিক বলবে তোর অনেকে এই কথা লেখা আছে আমি তখন বলবো না না এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে ২৫ বছরের সময় আগে স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি কিন্তু পবিত্র কোরণ এখানে বলছে উল্লেখ করা হয়েছে রাত এবং দিন এবং চাঁদ ফুল ইয়াজ বাহন এবং তারা প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে এখানে আরবি সপ্তাহ ইয়াজ এর অর্ধ কক্ষপথে ঘুরে বেড়ানো অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে এই সেদিন কয়েক দশক আগে আমি স্কুলে থাকার সময় বিজ্ঞান এটা জানত না এখন পাঠ্য বইটা দেখবেন একেবারে পরিষ্কার করেই বলা হয়েছে সূর্য প্রদক্ষিণ করার পাশাপাশি নিজ অক্ষের চারপাশেও ঘুরে কোরআনে এই কথাটা কে বলতে পারেন আর তখন দেখবেন সেই নাস্তিকে একেবারে চুপ হয়ে যাবে আপনি থামবেন না বলে যান বিজ্ঞান এখন আমাদের বলে যে আমাদের এই বিশ্বজগৎ ক্রমবর্ধমান যেটা আমরা জানতে পেরেছি মোটামুটি একশো বছর আগে পবিত্র কোরণে সুরা জারিয়াতের সাতচল্লিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহা মহাসম্প্রসারণশীল বিশ্বজগৎ সম্প্রসারণশীল আর বিশ্ব মুসলিম এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ ক্রমবর্ধমান বিশ্বজগৎ ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোন বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল তবে তাদের মনে করিয়ে দেয় পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল এর উল্টোটা হয়নি এরপর হাইড্রোলোজেন ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পানিচক্র সম্পর্কে কবে জেনেছে সে আপনাকে বলবে যে স্যার বার্নাম প্যালিসি পনেরোশো সালে ইতিহাসে প্রথমবারের মতো পানিচক্রের বর্ণনা দেন সমুদ্র হইতে পানিবাস্প হয়ে উড়ে যায় তারপর সেটা মেঘ হয় সেই মেঘ আকাশে ঘুরে বেড়ায় তারপর বৃষ্টিপাত এভাবেই চক্র চলতে থাকে এই পানিচক্র পবিত্রকরণে এই সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্র পুরাণও আমাদের বলবে পানিবাস্প হয়ে উঠে যায় তারপর মেঘ হয় সেই মেঘ জড়ো লেগে আকাশে ঘুরে বেড়ায় তারপর বৃষ্টিপাত এভাবে পানিচক্র চলতে থাকে পবিত্রকুরাণ হাইড্রোলজি আর পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়াতে। সুরা জুমারের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নম্বর উল্লেখ করা হয়েছে সুরা হিজারের বাইশ নম্বর উল্লেখ করা হয়েছে সুরা নূরের তেতাল্লিশ নম্বর উল্লেখ করা হয়েছে সুরা রুমের আটচল্লিশ নম্বর উল্লেখ করা হয়েছে সুরা আরবের সাতান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রাদের সতেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ফুলকানের আটচল্লিশ নম্বর উল্লেখ করা হয়েছে সুরা ফাতিরে নয় নম্বর উল্লেখ করা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে तेर नम्बर सुरा जाारत मूल उल्लेखारो नम्बर आया उल्लेख सारा दिन शुद्ध रेफर पवित्रकण पानीचक्र समर् विस्तारित পবিত্র কোরণে এই কথাগুলো কে বলতে পারেন চোদ্দশো বছর আগে আপনি কিন্তু কোরআন এরপরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো যাতে করে পৃথিবী ঢলে না পড়ে পবিত্র কোরণেশ্বরণ আবার ছয় ও সাত নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে এরপরে কোরআন বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে আমরা জানি যে পানি দুই প্রকার নোনা আর মিষ্টি কিন্তু কোরআন এই সম্পর্কে আরও বলা হয়েছে সুরভ ফুলকানের তিপানার উল্লেখ করা হয়েছে আল্লাহ তালায় দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটা মিষ্ট ও সুপেয় আর অন্যটা সেটা নোনা ও খর তারা মিলিত হলেও মিশে যায় না তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান এখন আমরা জানি যে এই বার্জাক পবিত্র কোরআন যেটা বলছি বর্তমানে যারা সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল কোরআন এরপরে বলেছে আগে আরবের সেই মরুভূমিতে এ কথা কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে এরপর উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পবিত্রকরণের সুরের তাহার ত্রিপান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় পুরুষ এবং স্ত্রী এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে পবিত্রকরণের সুরের হদে তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় তোমার সিদ্ধান্তই সঠিক সন্তানকে আইআইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিন্ত আপনার সুনামনির জন্য মাল্টিমিডিয়া পিসির আরও উপহার সহজ কোরআন শিক্ষা মাতৃভাষায় কোরআন শিক্ষা সহজ উপায়ে নামাজ শিখি সহজ উপায়ে পড়তে শিখি আনন্দের মাঝে পড়া শিখি ছোট্ট মনিদের ইংরেজি শিক্ষা ও আকর্ষণীয় ডাবিংকৃত কার্টুন অনাজ শিশু সিম্বার গল্প এরপরে প্রাণীবিদ্যার ক্ষেত্র দেখবেন কোরআন বলছে সুরা আনামের আটত্রিশেম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায় বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে পবিত্র কূরণে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সুরানের আটষট্টি সম্পর্কে বলা হয়েছে আর বিজ্ঞানীগুলো জানতে পেরেছে কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে বছর আগে এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কূরণে সুরানাহালের আটষট্টি নম্বর ও উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয় যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত আমরা জানেছি কিছুদিন আগে এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে সুরা ছেষট্টি এরপর জেনেটিক্স এর ক্ষেত্রে পবিত্র কোরআনে সুরানাজমের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও কোরআনে সুরা কিয়ামার ছয়ত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে পুরুষের স্থলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে जो पवित्र कुरान भ्रूणविद्याप्त सूरा आलाके मानुष के सृष्टि एट अर्थ हल रक्तपिंड पवित्र कुरान मानव भ्रणर विभिन्न स्तर वर्णना विस्तारितज्ञान जानते पेद दिन आगे सूरा मुमिनुन बारो थोद नंबर आयाते उल्लेख आ আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব সাধারণত অবিশ্বাসেরা এটা বলে থাকে আল্লাহ এটা কিভাবে করবেন আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে তাহলে আল্লাহ আমাদের আবার কিভাবে জীবিত করবেন সব হাড়ঘড় তো ধুলো হয়ে গেছে তাহলে কেয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়ঘড়কে একত্রিত করবেন আর আল্লাহ বলেছেন সুরা কে আমার তিন ও চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয় বস্তু তো তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন আপনারা জানেন যে উনিশশো সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গার প্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না দেখতেন যে সিআই পুলিশ সিআইডি এফবিআই তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গার প্রিন্টিং মেথড ব্যবহার করেন কোরআন আগে বলেছে তিনি শুধু অস্থিকে আঙ্গুলের অগ্রভাগ করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন একমাত্র যে উত্তরটা সে দিতে পারে যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী এই স্রষ্টা এই উৎপাদনকারী এই আবিষ্কারক এই নির্মাতা এই প্রস্তুতকারী মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ আমি এখানে প্রায় দুই ঘন্টার লেকচার মাত্র পনেরো মিনিটে সেরে ফেললাম যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই অনেক লোক এসেছেন তাদের জন্য উপভোগ্য হবে एलबार्ट आइनसाइन एक विज्ञान छाइम विज्ञान छा अंध अपना मन कर पवित्र कुरान एटर बो ना एस सी आई एन सी एट हल सर बस आई जी एन एस ए আর পবিত্র কোরআনে ছয় হাজারেরও বেশি এরকম সাইন আছে ছয় হাজারেরও বেশি আয়াত যার মধ্যে এক হাজারেরও বেশি আয়াত সায়েন্সের ব্যাপারে বলেছে আমি কিন্তু এখানে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে পবিত্রকোরণের সত্যতা প্রমাণ করছি না মুসলিমদের কাছে পবিত্রকোরণী সবার উপরে তবে অমুসলিমের কাছে কোন নাস্তিকের কাছে তার কাছে বিজ্ঞান সবার উপরে আমি তাদের বিজ্ঞানের সাথে আমাদের কোরআনকে তুলনা করছি আর প্রমাণ করছি যে আপনাদের বিজ্ঞান যেটা বলেছে কিছুদিন আগে ৫০ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে আমাদের এই পবিত্র কোরআন কথা বলেছে চোদ্দশো বছর আগে আর সেজন্যই এখন বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করে দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন ধারণাকে বাতিল করে দিচ্ছে লা লাহা ইহ এই পবিত্র কোরআন এতে পুরো মানুষ জাতির সব সমস্যার সমাধান রয়েছে আর এর লেখক হলেন স্রষ্টা রক্ষাকর্তা পালনকর্তা, পুরো মানুষ আর পুরো বিশ্ব জগতের অনেক আসমানি কিতাবি আল্লাহ সো মান পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট একটা জাতির জন্য আর সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য আর যেহেতু কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত কিতাব আল্লাহ তালার শেষ আসমানী কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য পবিত্র কোরণের সুরা বাকার একশো পঁচাশি করা হয়েছে যে রমজান মাস এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্যকারী রূপে পুরো মানুষ জাতির ও সৎপথের স্পষ্ট নিদর্শন হিসেবে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় পুরো মানুষ জন্য এই একই কথা আবারও আছে সুরা ইব্রাহিমের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ইব্রাহিমের বান্ন নাম্বার আয়োজ করা হয়েছে এছাড়াও একইভাবে যারা সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের আগে এসেছিলেন তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্য আর তারা যা কিছু প্রচার করেছিলেন সেটা ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি পবিত্র করার একশো সাত নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কমা ইল্লা যে আমি তোমাকে প্রেরণ করেছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পুরো জীব প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে এক কথা আবারও আছে এবং সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না আর যেহেতু বেশিরভাগ মানুষ এ সম্পর্কে জানে না সেজন্য আমরা এরকম কনফারেন্স আর আয়োজন করছি কিন্তু এখন एक भलोभात मीडिया दिखे चोक रखें देखें इसलमाम तीव्र भाव मिथ्याबर प्रचार कर आंतजात निजप पेपारे आंतजातिक मैगजिने विभिन्न रेडियो स्टेशने विभिन्न टीवी स्टेशने आंतर्जा सैटेलाइट चैने आंतर्जा मीडिया देखें ता इसलम सम्पर्नेक रकम भूल प्रचार कर ইসলাম সম্পর্কে ভুল আর মিথ্যে খবর প্রচার করছে আর নিউজই ম্যাগাজিনে প্রকাশিত হওয়া একটি আর্টিকেল উনিশশো উনআশি সালের ষোলো জুলাই সংখ্যা সেটা বলছে যে গত দেড়শো বছর সময়ের মধ্যে আঠারোশো থেকে ১৯৫০ সালের মধ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে যদি হিসাব করে দেখেন যদি এই বইয়ের সংখ্যাকে দিনের সংখ্যা দিয়ে ভাগ করেন ইসলামের বিরুদ্ধে একটারও বেশি বই লেখা হয়েছে প্রত্যেক দিন আর নাইন ইলেভেনের পরে অর্থাৎ দু হাজার এক সেপ্টেম্বরের পরে এই জিনিসটা আরো অনেক বেড়ে গেছে প্রত্যেক দিন ইসলামের বিরুদ্ধে কয়েকটা বই লেখা হচ্ছে যদি আপনি নজর করতে চান তাহলে ইসলামের বিরুদ্ধে বই লেখেন বাজারে বইটার ভালো কাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আপনারা দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে এগুলো প্রচার করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে এক নম্বরটা হচ্ছে তারা বিভিন্ন কুলাঙ্গারদের মিডিয়ার সামনে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হল আদর্শ মুসলিম সব করতেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া যেটা করে মুসলিমদের মধ্যে নেই যারা ইসলাম ধর্ম পালন করে না যারা শুধু নামেই মুসলিম এদের তুলে ধরে মিডিয়া প্রচার করে যে তারাই হচ্ছে আদর্শ মুসলিম যদি জানতে চান একটা গাড়ি কতটা ভালো আর সেখানে যদি ড্রাইভার হিসেবে गाड़ी चलाते गाड़ी दुर्घटन पड़े का गाड़ी देवें देश देवें गाड़ी ड्राइर के दोष देवें ड्राइर के जो जानते चान गाड़ी का कत भेने गाड़ी का कि पर तेल खा গাড়িটার স্পিড কেমন গাড়িটা গিয়ার রেশিও কেমন নিরাপত্তা ব্যবস্থাগুলো কেমন এসব কিছু জেনে নেওয়ার পর তারপর বলতে পারবেন যে গাড়িটা কতটা ভালো আর গাড়িটা যদি চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে ড্রাইভার হিসেবে এমন কাউকে বসান যে খুব দক্ষ ড্রাইভার আর ইসলাম ধর্মকে পরীক্ষা করতে চাইলে যে ইসলাম কতটা ভালো আর যদি আপনারা আদর্শ মুসলিমকে পরীক্ষা করতে চান এখানে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম তার দৃষ্টান্তগুলো দেখেন নবীজির জীবন কাহিনী পড়েন তাহলে নিশ্চিত হবেন আপনারাও মেনে নেবেন যে এই ধর্ম আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সবসময় মানুষের জন্য শান্তি প্রচার করেছেন তাদের দ্বিতীয় কৌশলটা হচ্ছে প্রায় দেখা যায় তারা কোরআন এবং ইসলামের অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেয় কোন প্রসঙ্গ ছাড়াই আর দেখবেন অনেক সমালোচক তাদের বইগুলো পড়লে বা ইন্টারনেটে গেলে দেখবেন ইসলামের বিরুদ্ধে অনেক সাইট আছে তারা সেখানে কোরআনের বিভিন্ন রেফারেন্স দিয়ে উদ্ধৃতিগুলো করে থাকে এই রকম যে উদ্ধৃতিটা সমালোচকরা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা পবিত্র কোরআনের আবার পাঁচ নম্বর আয়াত এই উদ্ধৃতিটা দিয়েছেন অরুণসূরি তিনি ইন্ডিয়াতে ইসলামের একজন তীব্র সমালোচক ওনার নাম অরুণসুরী তিনি একটা বই লিখেছেন দা ওয়ার্ড অব ফতার সেখানে রেফারেন্সও দিয়েছেন যে কোরআন বলছে শ্রীরত আবার পাঁচ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে মুসলিমদের নাকি বলা হয়েছে যেখানেই তোমরা কাফিরদের দেখবে আর উনি ব্র্যাকেটে লিখে দিয়েছেন হিন্দু ওনার কথা অনুযায়ী শ্রীরত আবার পাঁচ নম্বর আয়াত বলছে যেখানে তোমরা কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো जो अपना कुरान पढ़ें खोलन अनुबादी प्रसंग जानते अपना सुरा तो अब एक नम्बर आयत आसते प्रसंग पटभूमि जानते आयत क्यों नाजीन होते সে সময় একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলিমদের সাথে মক্কা শহরের মুশরিকদের এর কিছুদিন পরে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল যখন মক্কার মুশ্রিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভঙ্গ করল আল্লাহ স্বাহা তাহা তখন পবিত্র কোরআনে সুরত দুই নম্বর আয়াতের মাধ্যমে জানালেন যে তিনি সেখানে চার মাসের সময় দিলেন নিষ্পত্তি না হলে তখন যুদ্ধের ঘোষণা দেয়া হবে আর পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই নিষিদ্ধ চার মাসের পরে মুসলিমদের বলা হচ্ছে তোমরা যুদ্ধ কর হত্যা করিখবে অর্থাৎ তোমাদের শত্রুদের যেখানে তাদের পাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকো তাহলে প্রসঙ্গ করলে জানতে পারি এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের সময় যে যুদ্ধের ময়দানে শান্তি চুক্তির শর্ত ভেঙে শত্রুরা যখন যুদ্ধ করতে আসে তখন ভয় পেও না যুদ্ধ কর আর তাদের দেখলেই হত্যা কর। দেখবেন যে কোন আর্মি জেনারেল যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সবাইকে যুদ্ধ করতেই বলবে ধরেন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যখন যুদ্ধ চলছিল তখন আমেরিকার কোন যদি তিনি বলেন যেখানে তোমরা ভিয়েতনামিদের দেখবে তাদের মেরে ফেলো এটা বলেছেন সেই সময়ের জন্য কিন্তু আমি যদি প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতিটা দিয়ে বলি যে আজকে আমেরিকার এক আর্মি জেনারেল বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিদের দেখবে তাদের মেরে ফেলো আমার কথাটা শোনাবে কষায়ের মতো মনোবল বাড়ানোর জন্য বলা হয়েছে আল্লাহলা নিশ্চয়ই বলবেন না ঠিক আছে পালিয়ে যাও মনোবল বাড়ানোর জন্য তিনি মুসলিমদের বলেছেন যুদ্ধ কর্মগ্রন্থগুলোতে দেখবেন ভগবদ গীতা পুরো ভগবদ গীতা যুদ্ধ নিয়েই কথা বলেছেন যে প্রভু কৃষ্ণ তিনি সেখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যুদ্ধক্ষেত্রে উপদেশ দিচ্ছেন এটা ভগবৎ গীতার এক নম্বর অধ্যায় আছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ অনুচ্ছেদে যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার অস্ত্র রেখে দিয়ে বলল আমি এখানে নিরস্ত্র অবস্থায় মারা যাব কিন্তু আত্মীয়তা সেটা যুদ্ধ করব না শ্রীকৃষ্ণ তখন বললেন পরের অধ্যায়ের ভগবদ গীতা দুই নম্বর অধ্যায় দুই ও তিন অনুচ্ছেদে আছে যে হে অর্জুন তুমি এতটা কাপড় শোলে কিভাবে যুদ্ধক্ষেত্রে লড়াই করা এটা একজন ক্ষত্রিয় বা যোদ্ধার দায়িত্ব एखने युद्ध कर ले तुम मृत्युर पर स्वर्गे एरक और कथा भिडियो कैसे देवेंटम एंड जिहद से कंतु कुरान एम कथा बोल अमुसलिम तक समस्या है जो एखे भगवदगीता आत्मीयर मेरे फेल एट शयतानी हो जाए तब भगवदीता जदि बोली भगवद गीता बोलते आत्मीयर मेरे फेलो ये शयतानी हो जा যদি অসত্যের বিরুদ্ধে দাঁড়াও এমনকি হল যুদ্ধ কর। আর ভগবৎ গীতার এই কথার সাথে আমরা সবাই আত্ম কোরআন একই কথা বলছে সেজন্য অমুসলিমরা যাতে ইসলাম ধর্মকে বুঝতে পারে আমার মত অনুযায়ী এর চাবিকাঠিটা হল যেটা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহদের সামনে তুলে ধরতে যেটা বলবেন সেটা হল যে তালা ইলাকা আলিমাতম বায়নানা ও বায়নাকুম এস সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাবুদাই যে আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না আর অরুণ সুরী সুরত আবার পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে লাভ দিয়ে চলেছেন সাত নাম্বার আয়তে এর কারণটা জানেন ছয় নম্বর আয়াতে এই প্রশ্নের উত্তরটা আছে সিরত আবার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি পত্তলিকদের মধ্যে কেউ যদি অবিশ্বাসীদের মধ্যে কেউ তোমাদের শত্রুদের মধ্যে কেউ আশ্রয় প্রার্থনা করে যদি শান্তি চায় তাদের শান্তি দাও যাতে করে তারা আল্লাহর বাণীগুলো শুনতে পারে তারপর তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও কারণ এই লোকগুলো তারা কোনো কিছুই যারা জানে না এ কথা কোরআন বলছে না যে তাদের ছেড়ে দাও বর্তমানে শত্রু শান্তি চাইলে কোনো আর্মি জেনারেল খুব বেশি হলে বলবে আচ্ছা তাদের যেতে দাও কোরআন কিন্তু কথা বলছে না কোরআন বলছে তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও কারণ এই লোকগুলো তারা যারা একেবারে অজ্ঞ কয়েক মাস আগে একটা লেকচারে আমি এই কথাটা বলেছি সেখানে এক অমুসলিম ভাই আমাকে বললেন ভাই জাকির আপনিও তো প্রসঙ্গ ছাড়া বলছেন আপনি তো সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতের পুরোটা বললেন না পুরো আয়াতটা বলছে মুসলিমদের যে যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে হত্যা করা মেরে ফেলবে আর যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকবে এরপর সেখানে বলা হয়েছে কিন্তু যদি তারা তবা করে আর যদি তারা নামাজ পড়ে সালাদ কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের ছেড়ে দাও কারণ আল্লাহ অনেক ক্ষমাশীল দয়াল তিনি বললেন বলা হয়েছে শুধুমাত্র তারা ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দাও अनेक समय व्याख्या कठिन है तो कैक घंटार समय लेगे जदि सबाई बोन एक मैराथन स्पीकार भाई बोल कि व्याख्या कर सूझ दिल धन्यवाद सुरा तबार पांच नम्बर आयाते बला अविश्वास जो तहबा कर साल कायम कर दे अर्थात সে যদি মুসলিম হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও কিন্তু ছয় নম্বর আপটা কি বলছে তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও কিন্তু ছয় নম্বর আয় বলছে যদি সেই অবিশ্বাসীরা আশ্রয় প্রার্থনা করে শান্তি চায় তাদের শুধু ছেড়েই দিও না নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে আর শান্তি চায় তাকে শুধু ছেড়েই দিও না নিরাপদ কোন স্থানে পৌঁছে দাও কারণ হতে পারে সেই অমসলিম হয়তো বিপদে পড়তে পারে যে ইসলাম গ্রহণ করেছে সে মুসলিম হয়ে গেছে যে এখন শান্তি চায় কোনো অমুসলিম তাকে মেনে ফেলতে পারে কোনো অমুসলিম তার উপর নিতে পারে যে কেন মুসলিমদের সাহায্য নিল তাই আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন শুধু ছেড়েই দিও না তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও এজন্যই সমালোচকরা যেমন অরুণ সুরী নিজেদের মতো করে প্রসঙ্গ ছাড়া বলে এরকম আরও কয়েকশ উদাহরণ দিতে পারব ইন্টারনেটে দেখবেন এটা খুব কমন অনেক অমুসলিম কোরনের বিরুদ্ধে কথা বলছে ইন্টারনেটে এই কাজগুলো ইন্টারনেটে করা অনেক সহজ তাই অনেক বেশি বই লেখা হচ্ছে খুব সহজ ইন্টারনেট এখানে ভালো খারাপ সবই আছে প্রথমে যখন শুরু হয়েছিল ইসলামের পক্ষের চেয়ে বিপক্ষের ওয়েবসাইটই বেশি ছিল এখন মুসলিমরা উত্তর দিচ্ছে এখন ইসলামের পক্ষেও সাইট আছে তবে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো জানতে আপনাকে অনেক বিশেষজ্ঞ হতে হবে না আর উত্তর দেওয়াটাও কঠিন একটা উত্তর দিলে আরও প্রশ্ন আসতে থাকে সেজন্য আমরা উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেছি তাহলে দ্বিতীয় কৌশলটা হচ্ছে তারা প্রসঙ্গ ছাড়াই কোরআন ও ইসলামিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেয় তৃতীয় কৌশল তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে ইসলামেই নেই ইসলাম ধর্মে সেটার কোনো অস্তিত্ব নেই যেমন ধরেন অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম আমাদের হাতে সময় কম তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক বয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোন একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে গড়ে কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বে জার্নালিস্টদের ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমি আগে বলেছি পবিত্র কোরনোনে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে হুয়াল্লা জি খালাকা লাইলাল নাহারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়া শামসাওয়াল কামার সূর্য এবং চাঁদ কুল্লুল ফি ফালাকি ইয়াজ বাহন প্রত্যেকে নিজ নিজ পক্ষপথে বিচরণ করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী উচ্চারণ হয়নি বলছে সূর্য প্রদক্ষিণ করে কথা আপনাদের আগেও বলেছি এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না এখন বিজ্ঞানও এটা প্রমাণিত তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা ता इसलम सम्पर्म कि हर हमेशा चतुर्थ कौशलटा ता इाम सम्पर् मंत्य कर और इरपर ता जब कारण इसलम धर्म मानुष जतर एक समस्या पृथ्वी जेसब समस्या देखी তার প্রধান কারণ হলো ইসলাম তারা বলে যে মুসলিমরা সন্ত্রাসী তারা মৌলবাদী তারা চরমপন্থী ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম আর এইসব কারণে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা আর প্রায় দেখবেন মুসলিমরা লজ্জা পায় এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এবার দাবার ছকটা ঘুরিয়ে দেন বর্তমানে মুসলিমদের বলা হয় মৌলবাদী এখন এই মৌলবাদী শব্দটার অর্থ কি মৌলবাদী শব্দটার অর্থ হচ্ছে কোন ব্যক্তি যে মেনে চলে কোনো বিশেষ কিছুর মূল নীতিগুলো যেমন ধরেন যদি কোন লোক যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায় তাহলে তাকে গণিতের বিভিন্ন মূল নীতিগুলো জানতে হবে মানতে হবে যদি এই গণিতের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় তাহলে সে ভালো গণিতজ্ঞ হবে না কেউ যদি ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের বিভিন্ন মূলনীতিগুলো জানতে হবে এবং মানতে হবে আর যদি এই বিজ্ঞানের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হবে না আপনি সব মৌলবাদীদেরই একপাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ কোন ব্যক্তি কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলতে হবে যেমন ধরেন একজন লোক হল মৌলবাদী চোর যা পেশা হচ্ছে চুরি করা সে সমাজের জন্য খারাপ সে সমাজের জন্য ক্ষতিকর আর অন্যদিকে দেখেন আরেকজন লোক মৌলবাদী ডাক্তার যে অনেক অসুস্থ মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য উপকারী আপনি সব মৌলবাদীকে এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ একজন লোক কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আমরা বলব যে সে ভালো নাকি খারাপ এখন আমি এখানে আমার কথা বলি मौलवदी मुस्लिम और मौलवदी मुस्लिम हुई गर्वबोध करी कारण इन सब मूल नीतिगुले मेने चलार चेष्टा करी और जान इसलम धर्मे एम एक्टा नीति इसलमे एम एक्टा कथाओ नहीं सामग्रिक भाव मानवतार बिुदे कथा बोले इसलमे एम कि दिखते परे যেগুলো দেখে অমুসলিমরা ভাবতে পারে এটা তো মানবতার বিরুদ্ধে কিন্তু আপনি যদি তাদের বুঝিয়ে বলেন ব্যাখ্যা করেন ব্যাপারটা আসলে এই তাহলে এমন কোন ইসলাম ধর্মে এমন কিছুই পাবে না যেটা সামুদ্রিকভাবে মানবতার বিরুদ্ধে আর এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে अमेरिकार प्रोले शब्द चार्चर बिदे प्रार्च विश्वास पवित्र बैबल कथागुलश्वर बाणीस्टेंट ख्रीटान शुद्ध बैबल रथागुलश्वर बाणी नय बलर प्रत्येकता अक्षर ईश्वर যদি প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে এই মৌলবাদী আন্দোলন আন্দোলনটা ভালো আর অন্যদিকে কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে আসেনি তাহলে সেই আন্দোলনটা ভালো আন্দোলন নয় আমরা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখব সেখানে আছে মৌলবাদী হচ্ছে সেই লোক खूब कठोर भाव को प्राचीन नियम गो मे चलेक्सफोर्ड डिक्शनारत मौल कठोर भाव को प्राचीन नियम गले विशेष विशेषकर इतना डिक्शनारिटार नतून एडिशन जुड़े देव हो जखी को मुस्लिम के देखें अपन मन हो मौलवदी और मुस्लिम लज्जा पाए मौलवदी नई बिल मुस्लिम समस्या कौलवदी मुस्लिम ना हमले भलो मुस्लिम होते पार बेन ना। मीडिया बोले मुस्लिमरा चरमपंथी बो हाँ एक चरमपंथी আমি চরম দয়ালু চরম পরোপকারী চরম ভাবে ক্ষমাশীল আমি চরম ভাবে সৎ সমস্যা কি যদি চরম সৎ হই আংশিক সৎ হলে চলবে না আপনার যখন লাভ হবে তখন সৎ আর যখন কোন লাভ হবে না তখন আপনি সৎ হবেন না পবিত্রকরণ অনুযায়ী আপনাকে হতে হবে চরম দয়ালু চরম ক্ষমাশীল যদি আপনি মুসলিম হন আপনাকে চরমভাবে মুসলিম হতে হবে আপনাকে চরম দয়ালু হতে হবে আপনাকে চরম সৎ হতে হবে আপনাকে চরম ন্যায়বান হতে হবে আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে এটা বলেন যদি চরমভাবে সৎ হইতে হবে সমস্যা কোথায় আপনাকে সঠিক ক্ষেত্রে মৌলবাদী হতে হবে মুসলিমদের লজ্জা পাওয়া উচিত না যে না আমি তো আধুনিক মুসলিম আধুনিক মুসলিমটা আবার কি ইসলাম মানেন কি মানেন না হতে হবে বানোপুরি সৎ চরম ভাবে সৎ বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় যে মুসলিমরা সন্ত্রাসী আমি বলি ব্যাখ্যা দিচ্ছি যে প্রত্যেক মুসলিমের अर्थ जो मानुष सृष्टि जखी को पुलिस के देखे से भय पे जाए सेपराधर पुलिस हल सन् প্রত্যেক মুসলিম অপরাধীদের সামনে সন্ত্রাসী হবে যখনই অপরাধীরা কোন মুসলিমকে দেখবে তারা ভয় পেয়ে যাবে যখনই চোর ডাকাত মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে যখনই ধর্ষক কোনো মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে যদি প্রত্যেক মুসলিম এভাবে সঠিক পথে সন্ত্রাসী হতে পারে অপরাধীরা যদি ভয় পায় তখন আপনারা মানুষ জাতির সমাধানটা পাবেন যদি প্রত্যেক মুসলিম যদি সবাই মৌলবোধে মুসলিম হয় थी मुस्लिम चरम परोपकारी चरम न्यायान मानसर समस्या गाधान प्रायब आलदा लेवल देक के एक क्या जेमन धरें ষাট বছর আগে সত্তর বছর আগে অনেক ইন্ডিয়ানই ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো আলাদা যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী কিন্তু যদি যে ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো দুটো আলাদা লেভেল ইতিহাসে এরকম আরো উদাহরণ আছে অনেক আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় সতেরো সালে তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল দিনের এক নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার এক নম্বর সন্ত্রাসী বলতো সালে পরবর্তীতে मरिकार प्रथम प्रेसिडेंट चिंता करें एक नम्बर सन्नी हलनिकार प्रेसिडेंट और सब प्रेसिडेंटर गडफर जट बुशेल बुश सम्पर्के मंत्य देखें भिडियो कैसेट टेररिजम एंड जिहद इिक दृष्टिकोण ए रख अनेक उदाहरण दे দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত। এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দি করেছিল নেন ম্যান্ডেলাকে ২৫ বছর তাকে আটকে রাখা হয়েছিল তারা বলত এই লোক হলো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হল তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন এমন না আগে ছিলেন পরে ভালো হয়েছেন সেই এক কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণে শান্তিতে নোবেল পেলেন এখন আমরা যেটা বুঝতে পারি এটা হলো মিডিয়ার প্রতারণা যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেভেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায় হতে পারে সত্যি বা মিথ্যা সেটা আলাদা ব্যাপার তারা এখন ক্ষমতায় নিয়ন্ত্রণে। তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায় সেজন্য কোনো আগে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি তারপরে লেভেলটা দেন কোরআন পরিষ্কার ভাবেই বলছে সুরামাইদার বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় তাহলে যদি কোন নিরীহকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে এখানেই শেষ না এরপরে কোরআন আরো বলছে যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচাল আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আমি পবিত্র কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থে এমন কোনো কথা দেখিনি বেশিরভাগ ধর্মগ্রন্থ বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না কোরআন আর এক গিয়ে বলছে যদি তুমি কোন নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ হত্যা করলে আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম এখানে আমি বলব ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে ইসলাম এক পেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে এটা একটা অসহিষ্ণু ধর্ম থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায় সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায় সব মানুষই বলবে এক পেশে অন্যায় বর্ণবাদী আচরণ অন্যায় কাউকে অত্যাচার করা অন্যায় তবে এগুলো শুধু থিওরি বেশিরভাগ দেশেই বেশিরভাগ দেশে দুর্নীতি আছে বেশিরভাগ দেশেই মানুষ প্রতারিত হচ্ছে আর ইসলাম ধর্ম এই সব কাজ এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশেও এগুলো প্রতিরোধ করা হয় মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে ইসলাম অসহিষ্ণু মাদকদ্রবের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যবচারের বিরুদ্ধে জিনা করার বিরুদ্ধে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব। পাবো এখানে বলবে ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয় ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না আল্লাহ পবিত্রকরণরা দুইশো ছাপান্ন নম্বর আয়াতে বলেছেন লাখরা ফির দিন দিন সম্পর্কে কোন জবরদস্তি নাই মানুষ আয়াত চার বলে খেয়ে যায় এখানে আয়াতটা শেষ হয়নি আরো আছে লা লাখরা দিন দিন সম্পর্কে জবরদস্তি নাই সত্য সুস্পষ্ট হয়েছে মিথ্যা থেকে আমরা সত্যটাকে তুলে ধরব যদি আপনারা গ্রহণ করতে চান করেন যদি গ্রহণ করতে না চান কোন সমস্যা নেই কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না এদিককে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায় ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব যেমন ধরেন চুরি না। হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে ইসলাম তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ হল জাকাত যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিশাবার স্তরের উপরে অর্থাৎ পঁচাশি গ্রাম সোনার চাইতে বেশি সেই লোক তখন তার সম্পত্তির মোট আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে গরিব মানুষদের মাঝে দান করে দেবে যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে জাকাত দেয় পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না खे मरबे कि मानस चूरी करबजे बड़ लोक हार्थे अन्या आशा पूरण इसलम एटार समाधान दिए जर पर आल्ला पवित्रक्रणे सुरीदार आठ नम्बर आयाते उल्लेख चोर जीवन दर्शन और सऊदी आरबंद मध्यगुल लोक हाथ से काटा सऊदी आरोबे बहुत कैक বিশ বারেরও বেশি হবে আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান তারা খুব দক্ষ আসলে আইনটাই খুব কঠিন যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন আর যদি আইনটাকে সহজ করে দেন সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো তাহলে সৌদি আরবে চুরি চামালি শুরু হয়ে যেত এখন আমেরিকার দিকে তাকান পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ এটা কি জানেন আমেরিকাদের চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে আপনাদের একটা প্রশ্ন করি এখন যদি আমেরিকা ইসলামিক সরিয়ে প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ পঁচাশি গ্রাম স্বর্ণের ত্রণে বেশি সে তার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট ডাকাত দেবে তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে আপনাদের প্রশ্ন করি তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটা একটা প্র্যাক্টিক্যাল আইন এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না এটাই যুক্তির কথা इसलमिक प्रयोग करें तरह रेजल्ट देखें और इसलम हल मानवतार समस्या एकम्र समाधानी उदाहरण दिखी बस धर्मे बला যে মহিলাদের উত্তপ্ত করা উচিত না মহিলাদের ধর্ষণ করা উচিত না হিন্দু ধর্মের কথা বলছে ইসলামের পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি না তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্তপ্ত বা করা হয় না ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে তবে আল্লাহ এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন তা তার মহিলাদের হিজাব আল্লাহ পবিত্রে উল্লেখ করা হয়েছে মুমিন পুরুষদেরকে বলো তারা যখন কোনো মহিলাদের দিকে থাকায় তখন মাথায় কুচিন্তা আসলে মাথায় বাধা চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে এরকম একজন মুসলিম ছিল একজন মুসলিম ক্ষমা করা হবে দ্বিতীয়টা নিষিদ্ধ এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন তার মানে এই না যে আপনি দশ মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেদিকে আবার তাকাবেন না দ্বিতীয়বার তাকে দেখবেন না পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিসাবে কথা আল্লাহ পবিত্র করণেশ্বরের এক আল্লাহ বলেছেন আর মুমিন্দারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে লজ্জাস্তান হেফাজত করবে সাধারণত যে অংশ দেখা দেয় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন মাথায় কাপড় দেয় বক্ষদেশ আবৃত করে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা তাদের ভাই স্বামী এমন কিছু নিকটাত্মীর সামনে সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না এক কথায় হিজাবের মোট ছয়টা নিয়ম আছে পবিত্রকূরণে বলা হয়েছে এবং নবীজি সাল্লামের হাদিসাও আছে প্রথমটা হচ্ছে হিজাবের সীমা পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটো পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমন্ডল আর কবজে পর্যন্ত হাত বাকি পাঁচটা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তৃতীয় তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায় চতুর্থ তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয় পঞ্চম পোশাক অবিশ্বাসিতের পোশাকের মতো হবে না আর ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না কোরআন বলছে সুরা আহাজ আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী তোমার স্ত্রীদের বলো কন্যা বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয় তারা যেন ওভারকোট পরে ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে ফলে তাদেরকে কেউ করবে না কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তক্ত না করে আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন বোনা যমজ বোন দুজনে খুব সুন্দরী দুজনে একই রকম সুন্দরী আর তাদের একজন পশ্চিমাতে মতো পোশাক পরেছে মিনি স্কার্ট আর শার্ট আর তার জমজ বোন সে ইসলামিক হিসাব করেছে পুরো সরি ঢাকা শুধু মুখমন্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে মনে করেন বোম্বে কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকেই তাদের খেয়াল করছে ধরেন তারা বোম্বের কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য আপনাদের প্রশ্ন করি সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে সেকে মিনিস্কার পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে সে কাকে উত্তপ্ত করবে মাস্তানটা উত্তপ্ত করবে মিনিস্কার পরা মেয়েটাকে কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে এরপরে ইসলামিক শরিয়া বলছে, কোন পুরুষ মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বড় বড় ধর্ম এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন কিন্তু যদি তাদের প্রশ্ন করেন আমি একটা প্রশ্ন করেছি প্রায় দুই হাজার অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো ওই ভর্ষককে আপনি কি শাস্তি দেবেন বিশ্বাস করেন একশো সেই অমুসলিমদের সবাই সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করবো সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল সে আমাকে বলেছিল ভাই জাকির আমি তাকে দেব পাঁচ বছরের কারাদণ্ড বললাম ভালো তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের যায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে পঁচানব্বই আবার ধর্ষণ করে যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার আমরা মুসলিমরা এটা চাই না বললো এরকম যদি মৃত্যুদণ্ড দেব বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি শুধুমাত্র এফবিআই নব্বই সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন এক জন ধর্ষিত হয়েছে এরপর ছিয়ানব্বই সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন দুই জন মহিলা ধর্ষিত হয়েছে তার মানে আমেরিকায় প্রতি বত্রিশ সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় দেড় ঘন্টা আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি আপনাদের একটা প্রশ্ন করি যদি আমরা আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করি যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে পুরো শরীর ঢাকা শুধু মুখ আর হাতের কবজি খোলা থাকবে তারপরেও কোনো পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করি আমেরিকাতে মহিলা ধর্ষণের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে এটা কমে যাবে সহজ প্রশ্ন সহজ উত্তর এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না সরিয়া প্রয়োগ করেন তাহলে ফলাফল পাবেন তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানী তিনি পার্লামেন্টে বলেছিলেন প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়া একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই আমি হয়তো তার অনেক কথাই মানি না তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব করবে ইনশাল্লাহ যদি চান যে ইন্ডিয়াতে কোন মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড ইসলামিক সরিয়ে প্রয়োগ করেন আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি এই কারণে এই পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে সেটা সৌদি আরব যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে তারা যে অংশটা প্রয়োগ করবে তখন তার ফলাফল পাবে আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না তারা আরো বলে যে ইসলাম হলো এমন একটা ধর্ম যেটা মহিলাদের উপরে অত্যাচার করে মহিলাদের সম্মান করে না বিস্তারিত উত্তরটা জানার জন্য আপনারা আবার ভিডিও কেসেড দেখতে পারেন ইসলামী নারীর অধিকার এখানে সময়কম তাই বিস্তারিত বলবো না তবে যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমা সমাজ মহিলাদের সম্মান দেওয়ার নামে তারা আসলে তাদের অসম্মান করছে তারা মহিলাদের নাকি উঁচু আসনে বসিয়েছে কিন্তু আসলে এই ছদ্মবেশে মহিলাদের সম্মান ধুলাই মিশাচ্ছে তাদের প্রতারিত করছে তাদের শরীরের উপর করছে পশ্চিমা বিশ্ব মহিলাদের উঁচু অবস্থানে কথা তাদেরকে বানিয়েছে রক্ষিতা আর আমার আমদপ্রমোদের সঙ্গী মহিলারা মনোরঞ্জন করে তাদের যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার পেছনে সব আট কালচার আর নারী স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্ব কি করছে দেখেন আমাদের মেয়েদের বিক্রি করছে আমাদের মায়েদের বিক্রি করছে আমাদের বোনদের বিক্রি করছে আর ইন্ডিয়া আপনারা দেখবেন যে পশ্চিমা বিশ্ব যেটা করছে ইন্ডিয়া সেটা শুরু করে দিয়েছে ভালো কাজে অনুসরণ করলে কোনো আপত্তি নেই আমি যখন স্কুলে ছিলাম বিশ বছরেরও বেশি সময় আগে বেশিরভাগ নিউজ পেপারে অশ্লীল ছবি থাকতো না তখনকার পেপারে দেখা যেত অশ্লীল ছবি কম থাকত कि तो तो जेकोन देखें। पार देखें हम लिडिंग डेलि निजेपार तेज प्राय सबग सबग पेपर अश्लील छवि एम खेल पता देखें फुटबल स्टार गार्लफ्रेंडर सकते गार्लफ्रेंडर सकते फुटबलर की सम्पर्क है पेपर काट की बाड़ाते स्वाधीनता রোনাল্ড আরও কি যেন নাম আমি ফুটবল স্তর তেমন নাম জানি না তার গার্লফ্রেন্ডের সাথে ছবি ক্রিকেটারদের ছবি দেখবেন সেখানেও তাদের গার্লফ্রেন্ড তাহলে এমনকি খেলার পাতাটাও মেয়েদের ছবি যেখানে থাকবে না সেখানে গার্লফ্রেন্ডদের ছবি থাকে অনেক নিউজ দেখবেন আর অনেক পেপারে বিশেষ সংখ্যা থাকে বিশেষ সংখ্যা যেমন টাইমস অব ইন্ডিয়া সবচেয়ে বিখ্যাত নিউজ পেপার পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রি হওয়া নিউজ पृथ्वी मध्य सब चेहरे बेसि बिक्री बेपर एर विशेषज्ञ हल बोम्बे टाइम्स और बोम्बे मानुष जन जाने बोम्बे टाइम्स की कथा विशेष कौशल मानसी कौशले क्या इंडिया टाइम्स बिक्री बढ़े गुधुम्राइम्स अब इंडियार समालोचन करा ना। पत्रिकाटार नाम बी कारण प्रत्येक दिन पढ़ी অন্য যে কোন নিউজ পেপার নিয়ে বলেন হিন্দুস্তান বা আপনারা ছবি দেখবেন নারী অর্জনতার নামে আমি একদিন আমার হকার বললাম যে পেপার দিয়ে যায় আমাকে তুমি শুধু টাইমস অব ইন্ডিয়া দিয়ে যাবে বোম্বে টাইমস আর কখনো দেবে না সে বললো সার এটা তো ফ্রি ফ্রি এটা পিপারছে না ফ্রি বললাম এরপরে বোম্বে টাইম দিলে তোমাকে টাকা দেবো না তার কথা হলো এটা ফ্রি চিন্তা নেই স্যার এটা তো ফ্রি আমি বলছি লাগবে না আমাকে শুধু নিউজ দেবে এটা বলেছিলাম কয়েক বছর আগে কিন্তু এখন মেইন নিউজ পেপারেও দেখবেন বিভিন্ন মহিলার ছবি হোক সেটা খেলার খবরে অথবা আন্তর্জাতিক খবরে অথবা একেবারে প্রথম পাতায় সব জায়গাতে মহিলাদের ছবি দেখবেন আর সেজন্য নিউজ পেপারগুলোর বেড়ে গেছে এগুলো করা হয় নারী স্বাধীনতা দোহায় দিয়ে আর্ট আর কালচারের দোহায় দিয়ে বিভিন্ন অ্যাডে আপনারা দেখবেন বেশিরভাগ অ্যাডে মহিলা থাকে। যদি আপনারা মোটরসাইকেলের অ্যাড দেখেন হোক সেটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে কতজন মহিলা মোটরসাইকেল চালায় কতজন পার্সেন্টেজে এক পার্সেন্টেরও কম কম আর অন্যান্য দেশেও কিন্তু দেখবেন মোটরসাইকেলের অ্যাডে অবশ্যই মহিলা থাকবে কি জন্য একবার আমি শুনেছিলাম যে খুব বিখ্যাত বিএন ডাব্লিউ এর অ্যাড বিএনডাব্লিউ এর অ্যাড খুব বিখ্যাত BMW BMW BMW मे মায়েদের বন্ধুদের ইসলাম এইরকম কোনো নারী স্বাধীনতায় বিশ্বাস করে না যদি আপনি বলেন এটাই হলো নারী স্বাধীনতা তাহলে এটা কোনো প্রয়োজন নেই আমাদের বন্ধুদের ভালোবাসি মায়েদের ভালোবাসি স্ত্রীদেরকে ভালোবাসি ভালোবাসি শ্রদ্ধা করি তাদেরকে রক্ষা করতে চাই আমরা তাদের সমান অধিকার দেই ইসলাম ধর্মে নারীর অধিকার সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ধর্মে নারীর অধিকারকে ভর্তি করে আমি নিশ্চিত। আপনার সোনামনির জন্য মাল্টিমিডিয়া পিসির আরো উপহার সহজ কোরআন শিক্ষা মাতৃভাষায় কোরআন শিক্ষা সহজ উপায়ে নামাজ শিখি সহজ উপায়ে পড়তে শিখি আনন্দের মাঝে পড়া শিখি ছোট্ট মনিদের ইংরেজি শিক্ষা ও আকর্ষণীয় ডাবিংকৃত কার্টুন অনাথ শিশু সিম্বার গল্প আমার লেকচার শেষ করার আগে আরেকটা ভুল ধারণা নিয়ে ব্যাখ্যা করব যে ইসলাম নাকি তরবারে গিয়ে ছড়ানো হয়েছে অনুবাদ করলে হবে শান্তি ছড়ানো হয়েছে তরবার দিয়েছে তরবারের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে প্যানেলের কমন ভুল ধারণাগুলো নিয়ে বলেছি কমন কিছু ভুল ধারণা যেমন পৃথিবী নাকি সমতল বর্গক্ষেত্র আর ত্রিভূত সমান দুই যোগ দুই সমান পাঁচ ইসলামিক সন্ত্রাস এগুলো একই আমাদের পৃথিবী সমতল নয় কমন একটা ভুল ধারণা দূরে আর দুই যোগ করলে পাঁচ হয় না একইভাবে ইসলাম আর সন্ত্রাস দুটো একে অন্যের বিপরীত তবে অনেকের মধ্যেই এই ভুল ধারণা আছে আর এ ব্যাপারে সুন্দর একটা জবাব দিয়েছেন ডিলে ওলেরি খুব বিখ্যাত ঐতিহাসিক তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোড সে বইটা তিনি বলেছেন যে ইতিহাসে এটা খুব স্পষ্ট যে মুসলিমরা তরবারি হাতে নিয়ে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে সবাইকে জোর করে মুসলিম বানাচ্ছে এটা ইতিহাসের সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন এটা সবচাইতে বড় আষাঢ়ের গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছেন ইতিহাস ঘাটলে দেখবেন যে মুসলিমরা আমরা স্পেনে আটশো বছর শাসন করেছি আর মুসলিম ছিল না যে জনসমক্ষে আজান দিতে পারে যদি চাইতাম তাহলে সেখানে তরবারির জোরে সবাইকে মুসলিম বানাতে পারতাম কিন্তু করিনি মুসলিমরা আমরা আরব বিভিন্ন দেশগুলোকে শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে মাঝে কিছুদিন ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা শাসন করেছে তবে সব মিলিয়ে আমরা মুসলিমরা আরব বিশ্ব শাসন করেছি গত চোদ্দশো বছর বর্তমানে আরব বিশ্বে আপনারা প্রায় দেড় কোটি আরব দেখবেন যারা কপ্তিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান আরব বিশ্বের এই দেড় কোটি কপ্তিক খ্রিস্টান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ধর্মকে তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি মুসলিমরা আমরা এই ইন্ডিয়ায় শাসন করেছি গত এক হাজার বছর মোগলরা যদি আমরা চাইতাম তাহলে জোর করে প্রত্যেক ইন্ডিয়ানকে দরবারের মাধ্যমে মুসলিম বানাতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি বর্তমানে ইন্ডিয়ার জনসংখ্যার এইটটি পার্সেন্টেরও বেশি তারা অমুসলিম এই পার্সেন্ট অমুসলিম ইন্ডিয়ান তারাই সাহায্য দিচ্ছে তারাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম দরবারের মাধ্যমে ছড়ানো হয়নি পৃথিবীর যে দেশে মুসলিম সবথেকে বেশি সেটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে কোন আর গিয়েছিল মালয়েশিয়াতে কোন আর গিয়েছিল যে দেশের অর্ধেকের বেশি মানুষ মুসলিম আফ্রিকার পূর্ব উপকূলে কোন গিয়েছিল কোন তরবারি এটা হল বুদ্ধির তরবারি আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন তর্ক করো আর যুক্তি দেখাও সবচাইতে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় এই তরবারি হল বুদ্ধির তরবারি যেটা মানুষের মন জয় করে লোহা আর ইস্পাতের তৈরি তরবারি না এই তরবারি হল বিচার বুদ্ধি ও সঠিক ধারণা যার মাধ্যমে মানুষের মন জিতে নেওয়া যায় প্লেন ট্রথ ম্যাগাজিনে ছাপা হওয়া একটি আর্টিকেল অনুযায়ী যেটা পরে উনিশশো সালের রিডার্স ডাইজেস্ট এয়ারবুকে আবার ছাপা হয়েছিল সেখানে পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের অনুসারীদের সংখ্যা বাড়ার ব্যাপারে বলা হয়েছে পঞ্চাশ বছর সময়ের মধ্যে উনিশশো চৌত্রিশ থেকে তুরাশি সালের মধ্যে সেখানে এক নম্বর ধর্ম সবচেয়ে বেশি বেড়েছে সেটা ইসলাম দুইশো পঁয়ত্রিশ খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আপনাদের প্রশ্ন করি এই পঞ্চাশ বছরের মধ্যে কোন যুদ্ধটা হয়েছে এই উনিশশো চৌত্রিশ সাল থেকে তুরাশি সালের মধ্যে যেটার কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হয়েছে কোন যুদ্ধি এটা হল বুদ্ধির দরবারি যুক্তির দরবারি বর্তমানে পরিসংখ্যান আমাদের বলছে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের আমেরিকায় বা ইংল্যান্ডে সেটা ইসলাম ইউরোপে সবচেয়ে বেশি প্রসার যে ধর্মের সেটা ইসলাম আপনাদের প্রশ্ন করি এই আমেরিকানদের ইসলাম গ্রহণে কে বাধ্য করেছে यूरोपियन देखे इसलम ग्रहण बाध्य प्राय इसमें अत्याचार कर सब मानुष इसलम ग्रहण करती पार्सेंट बस महिला अमेरिका जरा मुस्लिम हमें तेज पैंसठ पार्सेंट बीच महिला ইউরোপারা কেন ইসলাম গ্রহণ করছে ইন্ডিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছে কেন কারণ ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারা তো সব দেখেছে তারা সবকিছুই দেখেছে আর বুঝেছে যে শুধুমাত্র ইসলামে নারী জাতির বিভিন্ন সমস্যার সমাধানগুলো আছে তারপরও আপনারা দেখবেন একথা আমি আগেও বলেছি যে ইসলামের বিরুদ্ধে অনেক মিথ্যা খবর প্রচার করা হয় আর মিডিয়া আপনারা দেখবেন যে তারা মিথ্যে খবর প্রচার করছে তবে এটা যত বাড়ছে আপনারা নাইন ইলেভেনের পরে দেখবেন এটা আরো অনেক বেশি বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে বই মিথ্যা খবর প্রচার করা ভুল ধারণাগুলো প্রচার করা বেড়ে গেছে কিন্তু আল্লাহলা পবিত্রের চুয়ান্ন করেছেন যে আল্লাহ খার মাক যে তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ নাইন ইলেভেন এর পরে ইসলামের বিরুদ্ধে তাদের মিথ্যা প্রচারগুলো বেড়েছে तब इलेवेमारे संख्या ग्रहण कर शुद्धम यूरोपे बजार यूरोपियन इसलम ग्रहण करलेवे मध्य পৃথিবীর বিভিন্ন দেশে যাই যেমন আমেরিকাই আমি দেখেছি যে নাইন ইলেভেনের পরে যেখানে আমি লেকচার দিই সেখানে অনেক আমেরিকান লেকচার শুনতে আসে অনেক ইউরোপিয়ান আমার লেকচার শুনতে আসে এটা তো ভালো তারা জানার জন্য আসে এই ইসলাম ধর্মটা আসলে কি কেউ আক্রমণ করতে আসে কেউ জানার জন্য আসে আমরা সবাইকে স্বাগত জানাই আমাদের এখানে সবাইকে স্বাগতম তাদেরও পছন্দ করি যারা যুক্তি দিয়ে আক্রমণ করে তাদের পছন্দ করি घोषित समर्थकिमृत आल्ला हिदायत करेंगे इसलमी आक्रमण कर त দেখেন নাইন ইলেভেনের পরে এমনকি আমার লেকচারেও বেশি মানুষ আসছে বোমে তো আপনারা এমন দেখবেন অমুসলিমরা এখানে আসছে আগে ভাবে সুযোগ দিতাম যে চাই সে প্রশ্ন করতে পারবে কিন্তু গত বছরে আমার অমুসলিমদের সুযোগ আগে মুসলিমরা অভিযোগ করে যে তারা চান্স পান না আর আজকে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন করবেন কোন অমুসলিম ইনশাল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্রকোরণে তিন জায়গা এটা বলা হয়েছে তার রাসুলকে হৃদায়ত এবং সত্যের দিন সহ যাতে করে ইসলাম থাকে অন্য সব জীবন দর্শনের উপরে অন্য সব রকম মতবাদের উপরে তবে যদিও মুসলিমরা এটা অপছন্দ করে আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট এই ধর্ম আল্লাহ করা এটাই হচ্ছে সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব সুরা আল ইমরানের মুসলিম রায়তে উল্লেখ করা হয়েছে যে ইন্দাদ্দ ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ তালা তার সর্বশেষ আসমানি কিতাবে বলেছেন যে ইন্দার দিনা ইন্দা আল্লাহ ইসলাম একমাত্র সেই জীবন দর্শন একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ গ্রহণযোগ্য সেটা হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হবে মহিলাদের মধ্য থেকে মহিলারাই প্রথম প্রশ্ন করা সুযোগ পাবেন প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আপনাদের নাম ও পেশা বলবেন যাতে করে ডাক ভাল আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেন হ্যাঁ বল আমি আনসারি আমি আগে কিছু কথা বলবো, এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বাণ তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশির বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোনো সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ কিন্তু বাস্তবে এমনটা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবন ইসলাম ধর্মে সঠিক শব্দটা হল রিবার আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় সে জন্ম মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর নিজেকে সমর্পণ করে এরপর নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক ফুলপথে চলে যায় তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিন উল ফিতরে এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না এটা হবে রিবার তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন এবারে প্রশ্নটা নিয়ে বলি আমার লেকচার শুনেছেন তার কিছু পয়েন্টে আপনি একমত আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন তবে এখানে আপনার আপত্তিটা হল যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না এখানে সমাধানটা কি বোনপারে আমি একমত মানে জনসংখ্যার দিক থেকে আপনারা মাথা গোনেন ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম প্রায় কোটি মানুষ ইসলাম ১৩০ কোটি থেকে ৪০ কোটির মতো তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর সবচেয়ে বেশি তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যার দিক থেকে কারণ প্রায় একশো কোটি মুসলিম এখানে যদি পারসেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না সেজন্য বোন ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না প্লিজ আমি সময় বলি কোন ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো দেখবেন না আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ কাকে গাড়ি কেনা ড্রাইভারকে ड्राइर के दोस मुसलिम के विचार करा तर मुखोमुखी कारण तमाम मुस्लिम चाहिए धर्म नियम पालन करू एक इसलम धर्म बाणी अमुसलिम से प्रचार करा धर्म तरह आप जन्मे জৈন পরিবারে আপনার চারপাশে অনেক মুসলিম ছিল বিয়ে করেছেন মুসলিমকে হয়তো আজকে আমার লেকচার শোনার পর ইসলাম সম্পর্কে জানার পর আপনি এই বিশ্বাসে ফিরে আসবেন আপনি আরো বললেন যে আপনার ক্ষেত্রে তখন শুধু নাম রাখার জন্য আপনার নামের পরে আনসারই লিখেছেন কিন্তু এখন আপনি এই বিশ্বাসে ফিরে এসেছেন সেজন্য অভিনন্দন জানাই আর প্লিজ বোন যদি কোনো মুসলিমকে দেখে ইসলামকে বুঝতে চান সেরা দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম कुरानी कथागुल सब समस्या समाधान मुस्लिम मुसलिम धर्म पालन कर मुस्लिम धर्म पालन करें तक पवित्र कुरान बुझे पड़े मेने चलें इनशालाहकाले शांति और परकाले शांति पाशा की बन आपके अनेक हाँ भाई স্যার আমার নাম প্রফেসর সেঠী আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি আল্লাহর রহমতে অঙ্কে আমার মাথা খুব ভালো প্রথমেই আমি আপনার জ্ঞানের প্রশংসা করছি প্রার্থনা করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন আর এখানকার সব মুসলিমকে ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি ভগবদ গীতা পড়েছি আমি রামায়ণ পড়েছি যেহেতু আমি হিন্দু আমি মাঝে মধ্যে মন্দিরেও যাই তবে আমার ভগ্নিপতি একজন মুসলিম তার কোরআনটা নিয়ে আমি দুইবার পড়েছি এখানে দেখলাম যে আপনারা কোরআনের কথাগুলো মেনে চলছেন আমি নামাজের দোয়াগুলো অনুবাদ করেছি দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি যিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা কর্মফল দিবসের মালিক আমি এভাবেই দশ বার পনেরো বার বিশ বার পড়ি তখন আমি সময়ের কথা না ভেবে ঈশ্বরের প্রার্থনা করি আর এটা আমার খুব ভাল লাগে আমার আয়ের উৎসটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যেহেতু আমি অঙ্কে ভালো তাই স্টক মার্কেটে নিয়েও করি মার্কেটও খুব ভালো বুঝি ফিউচার অ্যান্ড অপশন আমি জানি না মানুষ স্টক মার্কেট কতটা বোঝে যেহেতু আমি অনেক হিসাব করে ইনভেস্ট করি তাই সব সবসময় আমার কিছু লাভ থাকে মাসে শেষ বেশ ভালো করি এটা একটা অঙ্কের খেলা যেটা সব মানুষ বোঝে না এভাবে আয় করার অনুগতি কি আছে গত তিন বছর এটা নিয়ে ভাবছি আমি চাইলে স্টক মার্কেটে অনেক টাকা আয় করতে পারি তবে আমি হারাম আয় চাই না এটা নিষিদ্ধ হলে আমি আর কখনোই এটা করব না তাহলে আমি শুধুমাত্র করে স্যার আমার নাম প্রফেসর সেটি আমি পেশা একজন ইঞ্জিনিয়ার এছাড়া আমি শিক্ষকতাও করে থাকি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 ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন এটাও ভালো লেগেছে যে উনি ভগবৎ গীতা রামায়ণ এসব করার পর দুইবার পবিত্র কোরআন পড়েছেন এর কথাগুলো মানেন উনার ভগ্নীপথে একজন মুসলিম আর উনি হচ্ছেন অঙ্কে খুব ভালো আমিও একসময় অঙ্কে খুব ভালো ছিলাম স্কুলে থাকার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত ভালো না কথা বলি স্যার আপনার মতো কাউকে আমি দেখিনি আর আল্লাহ যদি চান আমিও আপনার মতো একদিন হব ঈশ্বর যদি চান যদি আল্লাহ চান তাহলে আমি একদিন আপনার মতই হব ইনশাল ইনশাল প্রথমে প্রশ্নের উত্তর দেই ইনশাল্লাহ তারপরে এই সম্পর্কে কথা বলবো। আমাকে প্রশ্ন করলেন যে আপনি স্টক মার্কেটে ব্যবসা করেন সেখানে বিভিন্ন হিসাব নিকাশ করা হয় णितिक विश्लेषण मैसे कि प्रश्न कि हालाम ना हराम स्टेट बोलते हैं स्टक मार्केट, मार्केट हराम ना। हराम आनी जो स्टक नहीं व्यवसा करधर्मे नियम अनुजाई होते हो इसलम धर्मेटा हराम सेवा अर्थात सूद পবিত্রকরণে সব সবমিলিয়ে আট জায়গায় বলা হয়েছে আল্লাহ বলছেন রিবা হচ্ছে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়াটা ছেড়ে দাও তোমরা যদি সুদের বকেয়াটা ছেড়ে না দাও সুরা বাঁকা দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও আল্লাহ তার রাসুল তাহলে সুদের কারবার করা হারাম তবে শেয়ার মার্কেট এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয় সেখানে লাভ বা ক্ষতি হতে পারে শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন বেয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয় গরিব মানুষ আরো গরিব এভাবে সমাজে নতুন কালচার দেখা যেমন মেয়েদের তিস করা তারপর বিভিন্ন জোয়ার আখড়া মদ খর বাসলামের নিয়মটা আলাদা ইসলাম ধর্মে একটু আলাদা তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে স্টক মার্কেটে আপনি কি করেন শেয়ার কেনেন এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন হোপ ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামে এটার অনুমতি আছে তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন আর সেই ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন যদি আপনি এমন কোন কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে जरा सु कार फल बैंक अथवासियल कम्पानी अश्लीन छब्बीस पर्नोग्राफी समाज क्षतिकर जिन कम्पानी जो इनभेस्ट कर तेम को जगह ना अलकोहलिजम ड्रग्स फार्मासिटिकल कम्पानी गो ठीक है ड्राग्स मान्य कोकें ब्राउन सुगार अथवा बना कमन फी एम को शेयर केंदें इाराम द्वित अनुमान यहाँ जुआ खेला आपनी तो स्टक मार्केटे आयार के दूस पर बेचे दें आगे जाने अथवा अनेसलमे जुआ खेला हमें हराम स्टक मार्केटे इन करते चानसा नहीं स्टक मार्केटा करते हैं दूर गई दस टाइम दिए एक शेयर क्या बच्चे रेखे सामग्रिक भाई बीता पॉइंट ना धन्यवाद कर विष्य रेखे दिलेंटा बेचे दिलेते भविष्य क्या अनुमति नहीं हराम मार्जिन ट्रेडिंग रियल स्टेट व्यवसाय আপনি টেন পার্সেন্টে কিনলেন সেটার দাম বেড়ে গেল কারণ কোনো ফ্ল্যাট কিনতে গেলে টাকা দেবেন কিস্তিতে কিস্তির মেয়াদ দুই বছর এখন টেন পার্সেন্ট দিলেন পরে টোয়েন্টি তারপর দাম বাড়লো আপনি বেচে দিলেন ঠিক আছে শেয়ারের ক্ষেত্রে এমনটা হয় না স্টকের ক্ষেত্রে এমনটা হয় না এক্ষেত্রে জিনিসটা আপনার হাতে নেই আপনি আংশিক টাকা দিয়েছেন তারপর অন্য কেউ আপনার পেছনে আসলো এটা যদি পড়ে যায় তাই হেজ ফান্ড থাকে হেজিং জানেন হেজ ফান্ড থাকে ইসলামে এইসব জিনিসের অনুমতি নেই তবে পিওর স্টক যদি সেটাই আপনার ব্যবসা হয়ে থাকে সেটা ইসলামিক হলে অনুমতি আছে আর এই কারণে শীঘ্রই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর মাত্র কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ায় একটা ইসলামিক ইনভেস্টমেন্ট ফান্ড চালু করব ইনশাল্লাহ সেখানে আমরা সবাইকে সুযোগ দিতে চাই কারণ অনেক মুসলিমই জানে যে রিবা হারাম বা সুদ হারাম কিন্তু তাদের সামনে কোনো উপায় নেই अनेक शेयर रे शेयर शेयर मीडिया इनशालाजे लागले परामर्श नीब इंशाला ज्ञान के भलो क्या लागू एरपर आने शेयर व्यवसा करमी এটার অনুমতি না থাকলে আপনি বাদ দেবেন এভাবে যে টাকা জমিয়েছেন এটা যদি অনুমোদিত না হয় আপনি বাদ দেবেন এখানে আসল কথা হল আসল কথা হল আমরা শান্তি চাই ইহকালে আর আখিরাতে পরকালের যে শান্তি সেটা দীর্ঘস্থায়ী শান্তি তাহলে যদি হালাল উপার্জন করেন ইনশাল্লাহ আপনি ইহকালেও ভালো থাকতে পারবেন পরকালেও থাকবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন শান্তি ও সাফল্য পানি পৃথিবীতে समय धन्यवाद मेने चलो हाँ भाई नाम अभिषेक चौदह बस बी बा झगड़ाझाड़ी पाली ग सऊदी आरबे एक लोक तक केरल তার কাছে ইসলাম সম্পর্কে জেনেছি দুই বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি এখন সব দর্শক শ্রোতার সামনে সাক্ষ্য দিচ্ছি আপনার প্রশ্নটা আপনি কি করবেন প্রশ্ন করবেন না স্যার हाँ भाईनंदन स्वागत दीदी कर मुस्लिम अनुवाद दी चाहिए আপনি একটা পেয়েছেন খুব ভালো মাসাল্লাহ আমি এখানে প্রথম লেকচার দিয়েছিলাম আট দিন আগে সেদিনের আর শনিবারে আই বিএস প্রশ্ন করলো গোয়েন্দারা যে সেই মহিলা কোথায় বললো আমি তো তাকে চিনি না আপনারা হয়তো টিভিতে তাকে দেখেছেন এখানে অনেক মানুষ আছেন টেলিভিশনে দেখলে হয়তো সেই মহিলাকে আপনারা দেখতে পারেন আপনি এখানে সাক্ষ্য দিতে পারেন যে আপনাকে জবরদস্তি করা হয়নি এখানে জবরদস্তি করা যায় না মুসলিম বানানো যায় না স্বেচ্ছাই করলে হতে পারে আমাদের এই দেশ আমাদের এই ইন্ডিয়া পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যে দেশের সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার প্রত্যেক নাগরিকেরই তার ধর্ম প্রচার ও পালন করার ন্যায্য অধিকার আছে এটা গণতান্ত্রিক দেশ এজন্য আমি গর্বিত কারণ এই দেশে মানুষ তার নিজের ধর্ম পালন ও প্রচারের অধিকার রাখে জবরদস্তি করে কোনো ধর্মগ্রহণে বাধ্য করা এটা নিষিদ্ধ ইন্ডিয়ার সরকারের আইন অনুযায়ী এটা নিষিদ্ধ আর ইসলাম অনুযায়ী এটা নিষিদ্ধ জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না আপনি তাকে বোঝান সে যদি বোঝে তাহলে খুব ভালো আর রাজি না হলেও কোন সমস্যা নেই তবে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে এ কথা বলতে পারব যে আমি আপনাদের মাঝে ধর্ম প্রচার করেছি ইসলাম গ্রহণ করার জন্য গুড ইভিনিং স্যার আমি ডক্টর পূজা পেশায় আমি সেগুলো আরেকবার বলছি আপনি বলেছেন যে সব মুসলিম যদি চরমপন্থী হয় তাহলে মানুষের সমস্যাগুলোর সমাধান হবে আমি ছোট একটা কারেকশন করেছি সমাধান হবে হতে পারে সেই মানুষ মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের ডক্টর পূজা খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি ভুল বলে থাকলে সেটা স্বীকার করতে কোনো আপত্তি নেই এই প্রশ্নোত্তর পর্বটা সেজন্যই যদি বলি দুই যোগ দুই সমান পাঁচ আপনি সুদ্র দিতে পারেন যে পাঁচ না চার আমি একজন মানুষ আমি কম্পিউটার না আর আমারও ভুল হতে পারে সেজন্য প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আপনার মন্তব্যটা সম্পর্কে বলি আমি বলেছি সবাই যদি চরমপন্থী মুসলিম হয় সব সমস্যার সমাধান হবে আপনি সেটা সুধরে দিয়ে বললেন যে আমি যদি এখানে বলতাম যে সব মানুষ যদি চরমপন্থী হয় সব সমস্যার সমাধান হবে চরমপন্থী হবে কোন ক্ষেত্রে আমার লেকচারটা শুনে থাকেন আমি বলেছি যে চরমপন্থী মুসলিম সেই হতে পারে যে চরম দয়ালু চরম ক্ষমাশীল চরম পরোপকারী চরমভাবে ভাবে চরম ন্যায়বান একজন ডাকাতো তো চরমপন্থী হতে পারে যে ডাকাতি করে ধর্ষক ও চরমপন্থী হতে পারে যদি বলি সবাই চরমপন্থী হলে সমাধান তাহলে সেই ধর্ষক খুশি হবে সেটা একজন চরমপন্থী ধর্ষক তাই না অথবা একজন চরমপন্থী অপরাধীদেরছি না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করার কথা বলছি কারণ সাধারণত সন্ত্রাসী বলতে বোঝানো হয় যারা নিরীহ মানুষকে সন্ত্রস্ত করে এদিক থেকে কোনো মুসলিমেরই সন্ত্রাসী হওয়া উচিত না বোন আমি যদি পুরো ব্যাপারটা অনুবাদ করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমি যেটা বলেছিলাম প্রত্যেক মানুষ যদি চরমপন্থী মুসলিম হয় অর্থাৎ যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে ভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে যেহেতু আর আমি ব্যবহার করেছি এটা আবার অনেকে হজম করতে পারে না আপনার কথা বলছি না বোন আমি মিডিয়ার কথা বলছি ইসলাম অথবা মুসলিম এই কথাগুলো তারা হজম করতে পারে না তাই আমি কথাগুলো অন্যভাবে বলছি যাতে করে অমুসলিমরাও এটা বুঝতে পারে যদি প্রত্যেক মানুষ একেবারে চরমভাবে শান্তিকামী হয় আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে মানুষের সব সমস্যা সমাধান হবে হোক সেই মানুষ মুসলিম হিন্দু বা খ্রিস্টান এরপরে যদি বলেন হোক সেই হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ষক ডাকাত তাহলে কোনো কাজ হবে না বল কারণ মুসলিম মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম হতেই হবে না না বোন আমাকে বলতে দেন পরের প্রশ্ন পরে করে তখন উত্তর দেবো আপনি ঠিকই বলেছেন হিন্দু শব্দটা মানে কি জানেন আপনি হিন্দু হলো একটা ভৌগোলিক অবস্থান হিন্দু মানে সেই মানুষগুলো যারা থাকে ইন্ডিয়ায় এভাবে বললে আমি একজন হিন্দু বোন আমিও একজন হিন্দু মুসলিম ভৌগোলিক অবস্থানের দিক থেকে তবে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে আরবরা যখন তারা হিন্দি এসেছিল যখন সৌদি আরবে গিয়েছিলাম তারা বলে হিন্দি হিন্দিয়া হিন্দু এটা জানেন হিন্দু বলতে ভৌগোলিক অবস্থানকে বোঝানো হয় কিন্তু এখন শব্দটাকে ভুল অর্থে প্রয়োগ করা হয় একটা ধর্মকে বোঝানোর জন্য স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী তিনি বলেছেন এই ধর্মের অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী কারণ তারা বেদের কথা মেনে চলে হিন্দু শব্দটা একটা মিসন বিশেষজ্ঞটা জিজ্ঞেস করেন আপনি বললেন একজন হিন্দু কি মুসলিম হতে পারে ভৌগোলিক অবস্থান বললে আমি একজন হিন্দু আমি ইন্ডিয়াতে বাস করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি একজন শান্তিকামী মানুষ আমি তবে প্রত্যেক মানুষ এক মিনিট বোন এক মিনিট আমেরিকানরাও ভালো মানুষ হতে পারে ইংরেজরাও ভালো মানুষ হতে পারে যদি বলি পৃথিবীর সব মানুষ ইন্ডিয়ায় থাকবে সেটা এখানে সম্ভব হচ্ছে না তাহলে সবাই হিন্দু হতে পারছে না শেষ করতে দেন আপনি প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আপনি আরেকটা চান্স পাবেন সমস্যা নেই করতে দেন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ আপনার জানা উচিত যদি পৃথিবীর সবাই ইন্ডিয়ায় থাকে ইন্ডিয়ার সরকার সমস্যায় পড়ে যাবে তারা বলে হাম দো হামারে দো এক বাদ আবিনহী দোকে বাদ কাবিনে ফ্যামিলি প্ল্যানিং কথা বলে কোরআন মডার্ন সায়েন্সে তাই বোন আপনি যে শব্দটা বলেছেন সেটার অর্থ না জানলে আপনি ভুল বুঝতে পারেন আপনি যদি একজন হিন্দু হন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন এরপর যদি বেদ চলেন আমার লেকচার যদি দেখে থাকেন ইসলাম ধর্ম আর হিন্দুজমের মধ্যে সাদৃশ্য নিয়ে বেদ বলছে তোমরা এক ঈশ্বরকে বিশ্বাস করবে যদি বেদের কথা মানেন উপনিষদে উল্লেখ আছে সান্দি উপনিষদ ছয় নম্বর অধ্যায়ের দুই অনুচ্ছেদের এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে একজন দ্বিতীয় কেউ নেই বেদে উল্লেখ করা হয়েছে যদিও বেদের বত্রিশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদ আছে না তা মহান সৃষ্টিকর্তার কোন প্রতিমা নেই প্রতিমা মানে ছবি মূর্তি ভাস্কর্য ফটোগ্রাফ বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তার কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যদি এমন হিন্দু হয়ে থাকেন বেদে উল্লেখ আছে যে আরেকজন অবতার পৃথিবীতে আসবেন সর্বশেষ রাসুল তার নাম হবে মোহাম্মদ সাল্লাম একথা বলা হচ্ছে কলকি অবতারে দুই নম্বর অধ্যায় পাঁচ অনুচ্ছেদে সাত অনুচ্ছেদে নয় অনুচ্ছেদে এগারো অনুচ্ছেদে পনেরো অনুচ্ছেদে যে এই কলকি অবতার জন্মগ্রহণ করবে নামের একটি শহরে অর্থাৎ মক্কা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস অর্থাৎ সৃষ্টিকর্তার ভৃত্য আরবিতে আবদুল্লাহ আর নবীজির বাবার নামও ছিল আবদুল্লাহ তার মায়ের নাম হবে সুমতি বলেন তার চারজন সঙ্গী থাকবে ইনারা হলেন খোলা ভাইয়ের আশেদিন আমি এভাবে আরো আরো বলে যেতে পারি আমি এখানে সংক্ষেপে হিন্দুজম আর ইসলামের সাদৃশ্য বললাম আমি আপনাকে যেটা বলবো আসলে এটা মেনে নেই অন্তত একটা ম ঈশ্বর পাঠিয়েছেন হিন্দুরা বলবে যে বেদ হচ্ছে ঈশ্বরের বাণী খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে কোরআন ঈশ্বরের বাণী ধর্মগ্রন্থগুলোতে যে কথাগুলো এক আসুন সেই সাদৃশ্যগুলো দেখি তারা কথা যাহা তোমাদের মধ্যে এক এখন যেখানে সাদৃশ্য নেই সেটা নিয়ে এখন লড়াই করব না পরে কোনো একদিন করব। হ্যাঁ আসুন আগে আমরা এটা মানি যে সবগুলো ধর্মগ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ হোক সেটা বাইবেল হোক সেটা বেদ হোক সেটা কোরআন হোক পারস্তি ধর্মগ্রন্থ হোক শিখ ধর্মগ্রন্থ সবাই বলছে ঈশ্বর কেবলমাত্র একজনই বেশিরভাগ প্রধান ধর্মই একথা বলেছে যে শেষ একজন নবী আসবেন বাইবেলে উল্লেখ করা হয়েছে ডিউটরোনমি আঠারো অধ্যায়ের আঠারো অনুচ্ছেদ বুক অব ডিউটেরমি আঠারো অনুচ্ছেদ বুক আইজায় উনত্রিশ বারো অনুচ্ছেদে সঙ্গ অব সলমান পাঁচ অধ্যায়ের ষোলো অনুচ্ছেদে এরপর নিউ টেস্টমেন্টে গস্তালপ জন চোদ্দ অধ্যায়ে ষোলো অনুচ্ছেদে জন পনেরো অধ্যায়ে ছাব্বিশ অনুচ্ছেদে জন ষোলো অনুচ্ছেদে বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে বলা আছে যে যিশু খ্রিস্ট বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলবো কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে না কারণ যখন সত্যের বার্তা আসবে সে তোমাদের সত্যের পথে পরিচালিত করবে সেটা নিজের কথা বলবে না যা শুনবে তাই বলবে তাহলে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থ থেকে যেটা জানতে পারি আমরা বিশ্বাস করবো এক ঈশ্বরে তার কোন ছবি নেই তার কোনো প্রতিমা আমরা বিশ্বাস করবো সর্বশেষ অক্রান্ত নবীকে আসুন এগুলো মেনে নেই আমরা অমিলগুলো নিয়ে কথা বলবো না আসুন আমরা সেটা মানি যেটা এক হিন্দু ধর্মগ্রন্থে পার্সি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে আপনি বললেন হিন্দু মুসলিম আমি পার্সি ধর্মের কথা বলছি আমি ইসলামের কথা বলছি যেগুলো এক সেগুলো আমরা মেনে নিই আর ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা যদি এটা মানে যে ঈশ্বর একজন তার কোন প্রতিমূর্তি নেই আর যদি বিশ্বাস করে যে আল্লাহ প্রেরিত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে আপনারা দেখতে পাবেন যে পৃথিবীর সমস্ত মানুষই হবে চরমভাবে ভাবে শান্তিকামী মানুষ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাহলে মানুষের সব সমস্যার সমাধান হবে আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ মধ্যে হ্যাঁ গুড ইভিনিং ড আমার নাম জয় জাজুদিয়া আমি এবছর ইঞ্জিনিয়ারিং পাস করেছি আর প্রথমেই বলি আমি এই প্রথমবারের মতো আপনার লেকচার শুনতে এসেছি আর বিভিন্ন ধর্মগ্রন্থের ওপর আপনার দখল সত্যিই প্রশংসনীয় আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী আর অনেক মুসলিম আছেন তারা আপনার কথা মানে এখন আপনার কাছে আমার প্রশ্নটা কিছুটা রাজনৈতিক আপনার কাছে আমার প্রশ্নটা হল আপনি কি মুসলিম ভাই বোনদের এই উপদেশ দেবেন যে তারা মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করবে যেমন ধরে অহিংস আন্দোলন আর এই সব আন্দোলনের মাধ্যমেই আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি আমি সবগুলো ধর্মগ্রন্থকেই শ্রদ্ধা করি যেমন কোরআন গীতা বাইবেল তবে আমার মনে হয় আমার প্রথম পরিচয়টা হল আমি একজন ইন্ডিয়ান তাহলে মুসলিম ভাই উপদেশ দেবেন মহাত্মা গান্ধীর নীতিগুলো অনুসরণ করতে যেমন অহিংসা আন্দোলন সত্যগ্রহ অথবা মহাত্মা গান্ধীর অন্য যে কোনো নীতি ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি কি মুসলিম ভাই বোনদের মহাত্মা গান্ধীর নীতি অনুসরণ করতে বলব তারপর বললেন যে মহাত্মা গান্ধীর যে কোনো নীতি যেমন অহিংসা নীতি আর সত্যগ্রহ আ সরি আমি পরিষ্কার করে বলি মহাত্মা গান্ধীর যে কোনো নীতি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি বললেন নীতিগুলো মানে সবগুলো নীতি তারপরে বললেন যে কোনো নীতি আমি উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর যে নীতিগুলো আছে যেগুলো সাথে মিলে যায় আল্লাহর মেলে আমাদের নবীদের কথার সাথে মিলে যায় আমার কোনো আপত্তি নেই মুসলিমদের বলব সেই নীতিগুলো পুরোপুরি মেনে চলেন যেমন ধরেন সত্যগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন একই কাজ নবিজিও করেছিলেন এমন না যে তিনি মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছেন মহাত্মা গান্ধী নবীজিকে অনুসরণ করেছেন এই ব্যাপারে পরে বলছি আমাদের নবীজির নবদ লাভের পরবর্তী সময়টা যদি দেখেন তখন আনুমানিক ১৩টা বছর তিনি মক্কায় ছিলেন তিনি অনুশীলনীদের বললেন খুনো খুনি নয় অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল যারা ছিল দুর্ধর্ষ যোদ্ধা তিনি বললেন তোমাদের জিহাদ হল সাবর সাবর মানে ধৈর্য ধরা অনেক মুসলিমকে হত্যা করা হয়েছিল মক্কার পত্তলিকরা দুর্বল মুসলিমদের টার্গেট করত তাদের তাদের করত অত্যাচার করতো যাদের শক্তি ছিল তারা খেপে গেল তারা বলল যে আমাদের ভাইকে খুন করেছে আমরা এখন নবীজি বললেন তোমাদের জিহাদ হল সবদ দেখবেন কারো হয়তো শক্তি আছে লড়াই করার সে যদি লড়াই করে সেটা ভালো কিন্তু কারো লড়াই করার শক্তি আছে তখন বলা হলো তোমরা লড়াই করো না তারা নিজেদের সামনে রাখলো এটাই শ্রেষ্ঠ অর্থ সংগ্রাম করা। এর অর্থ চেষ্টা করা তখন আমাদের নবীজি বলেছিলেন খুনো খুনি নয় তারা রাস্তায় নেমে পড়তেন আর বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত আসুন মানুষ পাথর মারল তারা তাদের কিছু বলল না তাদের অত্যাচার করা হলো কিন্তু তারা প্রতিশোধ নিল না নবীজি তা গেলেন লোকে পাথর মারলো তিনি কিছু বললেন না তাহলে এটা হলো একটা পদ্ধতি তবে এই পদ্ধতিটাই সব নয় আগে আমি উত্তরটা শেষ করি জাকিরের কথা শেষ হলে তারপর প্রশ্ন করবেন একটু ধৈর্য আচ্ছা আচ্ছা আপনি প্রশ্ন করেছেন আমি সেখানে উত্তর দিচ্ছি মহাত্মা গান্ধীর এই নীতি এই অহিংসা নীতি অনেক ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু এখন যদি ইন্ডিয়া সরকারকে বলেন डाती धर्षण कर इंडिया सरकार मानव सब चाहे से देखें पुलिस बाहन आई पुलिस से देश के शांति निरापत्ता निश्चित करते माझे मधे तल प्रयोग करपराधी যাতে শান্তে বজায় থাকে আপনি ইন্ডিয়ার সরকার বা বোম্বের পুলিশ কমিশনার না যে দেখেন মহাত্মা অহিংসার কথা বলেছেন তাই যে ধর্ষণ করবেন না এটা হচ্ছে অহিংসা নীতি এই নীতিতে সব কাজ হয় না ইসলাম ধর্মে জুল বলে একটা শব্দ আছে জুল আরবিতে এই শব্দটার অর্থ होते उत्पीड़न और जे उत्पीड़न करा है जालिम एक लोग वेशी जो जालिम आज को लोकता बसि जालीम जे मानुष ये उत्पीड़न बंद करते क्योंकि तरह नबीजी मुहम्मद सल सल्लम सही मुस्लिम उल्लेख आदि खराब क्या होते देख तुम हाथ दिए थामाओ जो हाथ दिए थामाते परो तो तुम्हार मुख दिए थामाओ যদি মুক্তি থামাতে না পারো তাহলে মনে মনে অভিশাপ দাও আর মনে মনে অভিশাপ দিলে তুমি হবে সবচেয়ে নিচু স্তরে মুমিন সবচেয়ে নিচু স্তরে মুসলিম যদি আপনি দেখেন কেউ ধর্ষণ করছে মহাত্মা গান্ধী বলেছেন ধর্ষণ করবেন না তখন যদি আপনার তাকে থামানোর সামর্থ্য থাকে আপনার হাত দিয়ে তাকে থামান সে হয়তো আপনার বোন না হয়তো আপনার মা না যদি দেখেন কেউ ধর্ষণ করছে তাকে হাত দিয়ে থামাতে পারলে আপনার হাত দিয়ে থামান যদি সেটা না পারেন যদি দুর্বল হন শরীরে শক্তি না থাকে মুখে পড়েন ভাই ধর্ষণ করবেন না বলাৎকার করবেন না ভাই ধর্ষণ করবেন না আপনার মুখ দিয়ে তাকে বলেন যদি ভাবেন আমি মুখে বারণ করলে লোকটা আমাকে মেরে ফেলবে অন্তত পক্ষে মনে মনে অভিশাপ দেন তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিও বদলাবে নবীজি যখন মদিনায় গেলেন একসঙ্গে শান্তি বজায় ছিল তারা হুদয় বিহার সন্ধি করল মক্কার মুশ্রিকরা মুসলিমদের সাথে তখন একটা চুক্তি করল মুসরিকার চুক্তি ভঙ্গ করল তারপর যুদ্ধ বেঁধে গেল আল্লাহ তালা তখন বললেন যুদ্ধক্ষেত্রে কাফিরদের দেখলে ভয় পেয়েও না লড়ক হত্যা করক পরিস্থিতির উপর নির্ভর করবে একজন বিখ্যাত ঐতিহাসিকের কথা অনুযায়ী মাইকেল এই ছাদ তার একটা বইতে তিনি পৃথিবীর ইতিহাসে একশো জন প্রভাবশালী মানুষের কথা বলেছেন এক নম্বরে তিনি বলেছেন মোহাম্মদ সাল্ল সাল্লামের কথা শুধুমাত্র এই জন্যই কথাটা বলছি না তিনি এখানে আরও বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে মাইকেল এইচ হার্ট খুব বিখ্যাত ঐতিহাসিক ইতিহাসের একশো জন প্রভাবশালী মানুষের কথা বলার পরে তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন এখানে তিনি তখন মহাত্মা গান্ধী সম্পর্কে বলেছেন তিনি লিখেছেন যে মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলন যেটা ছিল তখনকার গুরুত্বপূর্ণ আন্দোলন এটার জন্যই নাকি ব্রিটিশরা তখন ফিরে গিয়েছে কিন্তু তিনি বলেছেন যদি এই আন্দোলনটা না হতো তারপরও ইন্ডিয়া ঠিকই স্বাধীন হয়ে যেত এটা বলেছেন বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এইচ হাট তাহলে যেটা বুঝতে পারি পরিস্থিতির উপর নির্ভর করে কাজের পদ্ধতিটা ঠিক করতে হবে সবসময় অহিংসা নীতি চলবে না মাঝে মধ্যে দেশে শান্তি বজায় রাখার জন্য আমাদের বল প্রয়োগ করতে হয় যেমন দেখেন প্রত্যেক দেশে পুলিশ বাহিনী থাকে আইন প্রয়োগ করে কেউ যদি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করে ধর্ষণ করে ডাকাতি করে নিরীহ মানুষদের ক্ষতি করে তখন শেষ উপায় হিসেবে প্রত্যেক দেশের পুলিশ যেমন বল প্রয়োগ করে একইভাবে ইসলাম বলছে যে শেষ উপায় হিসেবে শেষ অবলম্বন হিসেবে মাঝে মধ্যে শান্তি বজায় রাখার জন্য বল প্রয়োগ করতে হয় আশা করি উত্তরটা পেয়েছেন আর কিছু বলতে চাইলে এখন বলতে পারেন না স্যার উত্তরে আমি সন্তুষ্ট আপনাকে অনেক বলেছিলাম বাধা দেবেন না এটা আমার পেশা আমি একান্তাই করি পুরো উত্তরটা শুনলে তারপর বুঝতে পারবেন शुरू करना इन्शाल बुझते ना पार्ले इनशाल अपनी पाएड़ा उपस्थित सब मुस्लिम भाई बन अनोध करब आप जिर नायक मत एक असाधारण मानस के पे दयानारा सबा के अनुसर करा ठीक पुरोपुर मेरे चलेना आशा करी जे मुस्लिम भाई बन इम धर्म पालन करी और इंडिया के गर्वित करोध कर, कर मुस्लिम दे सबा के अनुसरण करबे नबीजी मुहम्मद सलोल्लाम के আর সর্বশেষ আসমানী কিতাব এই পবিত্র কোরআনকে এখানে ভাই আপনি বললেন যে মুসলিমদের উচিত আমাকে অনুসরণ করা আমি অনুরোধ করব তখনই আমাকে অনুসরণ করবেন যখন আমি কোরআন আর সহদী হাদিস অনুসরণ করব। তাই আমি বলবো আমাকে অনুসরণ করার কথা বললেন আমি বলবো আমাকে অনুসরণ করবেন না কোরআন আর সই হাদিসের সাথে মিললে অনুসরণ করবেন যদি কোরআন আর সহিদ হাদিসের সাথে না মিলে তাহলে ডক্টর জাকির নায়ক জিরো জাকির তখন কোন মূল্য নেই আমি যা বলছি সেটা যদি পবিত্র কোরনের সাথে মেলে আর শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের কথার সাথে মেলে তাহলে অনুসরণ করবেন আমি অনুরোধ করব আমার কথার সাথে কোরআন আর হাদিসের মিল থাকলে তবে অনুসরণ করবেন ভাই অভিষেক এসেছেন যিনি একটু আগে প্রশ্ন করলেন তিনি সেজের পেছনেই আছেন তিনি ড জাকির নায়কের কাছ থেকে আরেকটা কোরআন নেওয়ার সুযোগটা হারাতে চান না তাই উনি সেজে আসেন পেছনেসেয়ারদের কাছে প্রথমে বলেছিলেন আর শুনে আমরা বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রশ্ন জাকির ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এখানে যে সব মুসলিম ভাই ও বোনেরা আছেন তাদের অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা চাচ্ছি আমার নাম মহেশ মেহতা আর আমি ব্যবসা করি আপনাদের পবিত্র কোরআন এটা আল্লাহর পাঠানো আসমানি কিতাব নয় কেন কারণ হলো। আগে যে তাওরাত ইঞ্জিল জাবুর এসেছে তাওরাত মুসার উপর নাজিল হয়েছিল জাবুর দাউদের উপর নাজিল হয়েছিল আর যিশুর উপর নাজিল হয়েছিল ইঞ্জিল এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে তিনটা কিতাবও আপনারা মুসলিমরা বলেন বইগুলো বিকৃত হয়ে গেছে আর এছাড়া আপনারা দেখবেন কোরআনে আহালের কিতাব বলে সম্বোধন করা হয়েছে ইহুদি ধর্মের অনুসারীদের আর খ্রিস্টানদেরকে তাহলে যে বইটা মানে পবিত্র কোরআন আল্লাহ লিখেছেন সেখানে তিনি বলবেন শ্রীকৃষ্ণের মতো যেমন ভগবদ্গীতা এইটা করার করো না। তাই এই কিতাবটা একজন মানুষই লিখেছে। এখানে ২৫ জন নবীর নাম আছে সেগুলো বাইবেলেও আছে সবগুলো এই নবীদের নামগুলোই কোরআনে আছে তাই আমার মনে হয় যে আল্লাহ তো অনেক বড় তিনি পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বানিয়েছেন তিনি কখনো এভাবে বলবেন না যে এরা ইহুদি বা এরা খ্রিস্টান কারণ ইহুদি বা খ্রিস্টানরা তো তারই সৃষ্টি আমার মনে হয় কোরআন কোন ভাই আপনি প্রশ্ন করলেন আর সত্যি বলতে আমি মহেশ চিনি সেই উনিশশো সাল থেকে হ্যাঁ তিনি আই আর থেকে মুসলিমদের চাইতেও বেশি ভিডিও ক্যাসেট নিয়েছেন তাই আই এ ভিডিও ক্যাসেট আর লিটারেচারের লিস্টে তার নামই সবার আগে আছে মহেশ ভাই প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরআন যেমন বলছে তওরা জাবুর এঞ্জিল দেওয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যীশুখ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরানে যখন ইহুদুদের কথা বলা হয়েছে যে হে কিতাবীগণ ইহুদি আর খা যখন তাদের এইভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআন কি কোন মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইজ দ্য কোরআন গড আপনি কি সেখানে ছিলেন না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে বলেছি মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীটি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেখাটা ছিল দুই ঘন্টা সেগুলো রিপিট করবো না তবে আপনার মূল প্রশ্নটা আসি কোরআন বলছে যে হে কিতাবি গন তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন করলে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবী আসলে নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেল বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদার সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বোন ইসরায়েল আমি একসময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছ পবিত্র কোরআনে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহ কিতাব বলো হে কিতাবিগ তার সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবিদের সাথে এ বিষয়ে কথা বলবে কিতাবীগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে এখানে করে বলেছে। যখন কোরনে আহলে মুসলিমদের কিতাবিদের সঙ্গে কথা বলতে আল্লাহ আরো বলেছেন ইয়া আহলে কিতাব হে কিতাবিগণ তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সে জন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আশ্রান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোন মানুষ লিখত যদি কোরআনে কোনো মানুষ লিখত আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষ এটা জানত না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেলো সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে তাহলে এই সমস্ত কথা এগুলো কোন মানুষ লিখতে পারে না জন্য ভিডিও ইসদা একটা কথা বলবো। আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে। তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম मूर्ति पूजा मुस्लिम पंद्रह ख्रीटान धर्म एक मिनट जो ऐंगलिकान चार्च अथवा रशियन अर्थोडक्स ग्रीक अर्थोडक्स कैथलिक प्रटेस्टेंट चीने देखें अनेक बड़ मूर्ति ईश्वर सबाई भूल खुबी सूंदर प्रश्न कर लगभग তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে 20% পার্সেন্ট কেউ বলে পঁচিশ সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে 20% পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেতা যায় না ইসলামে ছোট্ট সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করতো পৃথিবী সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করত পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা ইস্টার একাশি নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে জেতা যায় না যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা নিষিদ্ধ না আপনি এটা বিশ্বাস করেন না অনেক ইউরোপ্রাফিতে বিশ্বাস করেন না আমি খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগ্রু হলে যেটা যায় না আপনি তখন বললেন যে ধর্মে সবাই আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়ে না আমিও নিশ্চিন্তে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না মহান সাথে মিল আছে আকাশ মন্ডলীর কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতাজন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা পড়ায় এই কথা আবারও আছে বুক অব এক্স্ট বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিলেছে আকাশের কিছুর পৃথিবীর কিছুর অথবা পৃথিবীর নিচের কিছুর তোমরা এদের সামনে নত যেন হবে না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা করা তাহলে ওই টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যিশুখ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গসপিল্লব ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে मने कोबीर आईन बिलल करते इसे एगल के बिलल करते आसनी पूरण करतेमे मध्य जदि क्यों को आईन भांगे আর অন্য কেউ বলে সে তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায় নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায় নিষ্ঠা বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড এসেমেন্টের সবগুলো আইন মানতে হবে মুসালিমির আইন মানতে হবে পুরস্কার কোন প্রতিমা বাড়াবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় এজন্য পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম না প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই ছবি নেই কোন ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই हाँ करी अच्छा तोर्म सब धर्म एक कारण महान ईश्वर सबग धर्म सम्पर्क भाई सबग विश्वास करा जानि तब हिन्दू धर्म पालन अपनी हिंदू धर्म पालन कर ईश्वर तो घुमा ना सब ही तो सबकि सृष्टि कर ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে ঘুমাচ্ছেন এই কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সুরাব আকারশো ২৫৫ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যে আল্লাহর চিরস্থায়ী তিনি কারো মুখাপেক্ষী নন তার নিদ্রার প্রয়োজন হয় না গঙ্গা তাকে স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় আল্লাহ তালার ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহ পক্ষে খুবই সোজা শুধু কুনফাইয়া কুন তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমাকেও পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে এমন কোন ধর্মপট বলছে বৌদ্ধ যে কোনো গ্রন্থ বলছে যে বুদ্ধ তার মূর্তি বানাতে বলেছেন তিনি কখনো মানেননি কোথায় বলছেন আগামীকাল ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোন ভুল কাজ করে থাকে হোক তার সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীতে দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্রকরণ দেখেন পবিত্রকরণ পড়েন আপনাদের ভেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্মই পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্তত কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরের কথা বলবো। আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান যেদিন আপনি সর্বশেষ চূড়ান্ত সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ আমি ভাগ্যশীত আমি অমুসলিম এখানে সবার সামনে আমি ইসলাম গ্রহণ করতে চাই কারণ আমি চাই কেমতের দিন আপনারা আমার পক্ষে সাক্ষ্য দেবেন্লাহু রবুল্লা রসুল্লাহ মাসাল্লা বল উনি সাথে কথাগুলো আরেকবার বললে ভালো এখন আমি বলছি আর আমার সাথে সাথে আপনিও বলুন আসাদু আল্লাহ ইহা আসাদু আল্লাহ ইহা ইহ্লাহাদসাদু আনাহাম্মদন রসুল্লাহ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন উপাসন আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই মোহাম্মদ আর মোহাম্মদ হলেন মহান আল্লাহ তালার প্রেরিত পুরুষ আল্লাহ প্রেরিত পুরুষ শান্তির ধর্মে আপনাকে স্বাগতম আমাদের এই এক্সিবিশন এই দশ দিনে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে তারা বুঝেছেন যে এটাই হচ্ছে একমাত্র সমাধান মানুষের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বোন আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনি জান্নাতে যেতে পারেন পৃথিবীতে শান্তি পান আর পরকালেও শান্তি পাবেন ইনশাল্লাহ প্রশ্নটা আমার মুসলিম বান্ধবীর সে তার পরিচয় দিতে অনিচ্ছুক আমার বান্ধবী ছাত্রী তার প্রশ্ন হল আল্লাহকে বোন আপনি প্রশ্ন করলেন আল্লাহকে কেন আল্লাহ বলে ডাকা হয় অন্য নামে কেন ডাকা হয় না এর উত্তর আছে পবিত্র কোর্ণেশ একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা সুহান তালাকে ডাকতে পারেন যে কোন নামে তবে সেটা হতে হবে সঠিক নাম সেটা হবে বিশুদ্ধ নাম এমন নাম হবে যেটা তিনি নিজে দিয়েছেন পবিত্র করণ এবং সহি হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে নিরানব্বইটা আর রহমান আর রাহিম আল কারিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে সেটা আল্লাহ আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর এটা সুরা ইস্তার একশো আয়াতে উল্লেখ আছে এছাড়াও সুরা তাহার আট নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আরফের একশো নম্বর আয়তে আছে সুরা হাসরের চব্বিশ নম্বর আয়তে আছে এখানে আল্লাহ বলেছেন যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহর আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ এখনই আমরা মুসলিমরা আল্লাহ তালাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি কেন ইংরেজিতে গড বলে ডাকি না আসলে এর কারণটা হচ্ছে অন্য সব নামগুলো আর শব্দ সেগুলোকে আমরা বিকৃত করতে পারি যেমন ধরেন ইংরেজিতে গড শব্দটা যদি গডের পরে একটা এস লাগাই এটা হবে গড ঈশ্বরের বহু বচন আল্লাহর কোনো বহু হয় না ফুল আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় गड एस एस जो दि करें गडे महिला ईश्वर इल्लाह महिला आल्लाई आल्लाई जो गडर पर गडफर से गडफदार चेर अभिभावक इसलम धर्मे आल्ला अब्बा अल्लाह फदर कि गडर पर मदार जो करें गड मदार इसलम धर्मे आल्ला मदार आल्लाह कि যদি গডের আগে তিন শব্দটা জুড়ে দেন সেটা হবে তিন গড অর্থাৎ নকল ঈশ্বর তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই আমরা মুসলিমরা আমরা আল্লাহ তালাকে ডাকি আরবি শব্দ আল্লাহ বলেই আর এই কারণে এই আল্লাহ শব্দটা বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থগুলোতেই দেখতে পাবেন যদি শিখ ধর্মগ্রন্থ পড়েন সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য বলা হয়েছে আল্লাহ যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন গস্তল অব মার্ক পনেরো চৌত্রিশ অনুচ্ছেদে আছে গস্তল অব ম্যাথু সাতশাহের ছেচল্লিশ অনুষদে আছে বলা আছে যে যীশু খ্রিস্টকে যখন কুশবিদ্ধেন কি মনে হয় ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে না তবে এটার যদি আরবি করেন এটা হবে লামা তারাক্তানি একই রকম এই হিবলু আরবি ভাষা দুটো একই রকম আর আপনারা ধর্মীয় ডিকশনারিটা দেখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ বা আল্লাহ একই কথা আল্লাহ এ এল এ এইচ একই তাহলে আল্লাহ শব্দটা বাইবেলও আছে হিন্দু ধর্মগ্রন্থেও আছে বেদেও উল্লেখ করা আছে একটা আলাদা উপনিষদ আছে যার নাম আল্লাহ উপনিষদ তাহলে এই আল্লাহ শব্দটা এই শব্দটা উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থে এটাই হল শ্রেষ্টার সবচাইতে সঠিক ও শুদ্ধ নাম আশা করি উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই স্যার আমার নাম গিল রয় বোম্বে থাকি আমি ব্যবসা করি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য অনুষ্ঠানটা বেশ উপভোগ করেছি এই প্রথম এসেছি আমার প্রশ্নটা ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে ইসলামে আসা অথবা বের হয়ে যাওয়া এখন অনেক মুসলিম দেশেই ইসলাম থেকে কেউ অন্য ধর্ম গ্রহণ করতে পারে না কিছু দেশে জবরদস্তি করা হয় বা মৃত্যুদণ্ড দেয়া হয় তবে ভুল হলে শুদ্ধে দেবেন আমি ঠিক জানি না তবে যে দেশে অমুসলিমের সংখ্যা বেশি সেখানে অন্য ধর্ম থেকে ইসলামে আসতে বাধা দেয়া হয় না এখন ইসলাম ধর্মে সঠিক নিয়মটা কি কারণ আপনার লেকচারেই বললেন ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাহলে ধর্মান্তরিত হতে বাধা দেয়া হচ্ছে কেন তারা কি তারা কি ঠিক করছে এখানে অনুমতি দিলে অসুবিধা কোথায় কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় তাকে বাধা দেওয়া হবে কেন আপনি আমেরিকাকে দেখেন সেখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান তাদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী যদি তারা ধর্ম পরিবর্তনে বাধা দেয় যদি ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেয় সেরকম হলে আপনি কি বলবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা দুটো অংশ প্রথম অংশে আপনি বলেছেন যে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন ধর্ম পরিবর্তন বা প্রচার করতে দেয়া হয় না সেখানে অন্য ধর্ম প্রচার করতে পারবেন না ধর্মান্তর নিষিদ্ধ সেখানে কোনো মুসলিম তার ধর্ম পরিবর্তন করতে পারে না মূল প্রশ্ন এটাই প্রথম অংশ দ্বিতীয় অংশে ধর্মান্তর হলে মৃত্যুদণ্ড কেন আমেরিকাতে যদি এখন ধর্মপ্রচার নিষিদ্ধ হয় ধর্মান্তর নিষিদ্ধ হয় তখন আমি কি বলবো খুব সুন্দর প্রশ্ন ভাই আপনি যদি কোন ধর্মপ্রচারের কথা বলেন এমন কিছু দেশ আছে যেমন ধরেন সৌদি আরব সেখানে অন্য ধর্মপ্রচার নিষিদ্ধ আমার জানা মতো একটা দেশই আছে যেখানে অন্য ধর্মপ্রচার নিষিদ্ধ সেটা সৌদি আরব এর কারণ হল যে ধরেন ভাই আপনি একটা স্কুল শুরু করেছেন স্কুল চালু করতে গিয়ে আপনি ইন্টারভিউ নিচ্ছেন একজন অঙ্কের টিচারের যখন আপনি অঙ্কের টিচারদের ইন্টারভিউ নিচ্ছেন कत एक अंकर तीन पर जो दू दु समान चार और पर जो दू दु समान पांच अनेक मानूष समस्या क्या अपना धर्म प्रचार करें जरा ग्रहण करते चाय त्रहण करब स्कूल अंकर कैम रा तीन ना कि रखे पांच नाकिन चार्माई सऊदी आरबा मेरे नहीं आयता सुररान उन्नीस नम्बर आयते उल्लेख कर इन्ना दिन आइंदाला আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করা তারা সৌদি আরবে ভুল কোনো কিছুই প্রচার করতে দেবে না তবে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তারা আমেরিকানদের স্বাগত জানিয়েছে আপনারা চলে আসেন স্বাগত জানিয়েছে ইংল্যান্ডের মানুষদের স্বাগত জানিয়েছে ইন্ডিয়ার মানুষদের সমস্যা নেই বিজ্ঞান ও প্রযুক্তিতে তারা উপরে আছে তাই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা বিশেষজ্ঞ আনছে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সিঙ্গাপুর থেকে ফিলিপাইন থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু যদি ধর্মের কথা বলা হয় তারা একেবারে নিশ্চিত তারা পুরোপুরি শিওর যে এটাই সত্যি একইভাবে আপনিও নিশ্চিত যে দুই চোখ দুই সমান চার আপনি অঙ্কে ভুল শেখাতে দেবেন না একইভাবে সৌদি আরবে এমন আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র পবিত্রকরণ বাদে এই পৃথিবীতে আর একটা ধর্মগ্রন্থ পাবেন না যেটা বলছে যে এটাই হলো সত্যিকারের ধর্ম আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন আপনি খ্রিস্টানদের পবিত্র বাইবেল পড়ে দেখেন বাইবেলের কথা বলা হয়নি যে খ্রিস্টান ধর্ম সঠিক খ্রিস্টানদের বাইবেলে কোথাও নেই জানেন পবিত্র বাইবেলে কোন আপনি বেদে পাবেন না এটা কি জানেন বেদের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম বাইবেলের কোথাও কথা বলা হয়নি যে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম কোরআন হল এ পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে মহান শ্রোতরা আল্লাহ তালা বলেছেন ইন্দাদ্দীন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম তাহলে যদি ধর্ম প্রচারের কথা বলি অন্য কোন ধর্ম প্রচারের কথা বলি এটুকু বলতে পারে যে এ ব্যাপারে তারা নিশ্চিত তারা সেখানে অন্য কাউকে অন্য কোন ধর্ম প্রচার করতে দেবে না এই ইন্ডিয়া একটা ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ এটা কোনো হিন্দু রাষ্ট্র না এ দেশের সংবিধান সেটাই বলছে এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু আছে আমি একজন ইন্ডিয়ান ভাবে আমি হিন্দু কারণ আমি ইন্ডিয়ান তবে ইসলাম ধর্ম পালন করি ইসলাম ধর্ম আমি এটা আমার জন্মগত অধিকার যে আমার ধর্ম প্রচার প্রসার এবং পালন করতে পারব ইন্ডিয়ার সংবিধান সেটাই বলছে আগে তাহলে সংবিধানটা বদলাতে হবে আমরা সবাই জানি যে আমেরিকা একটা গণতান্ত্রিক দেশ তাদের সংবিধানে এটা আছে যে বাক স্বাধীনতা থাকবে আপনি আমার কাছে জানতে চেয়েছেন তখন যেমন বললেন मेरिका धर्म प्रचार निषि खानी मानसेना धर्मनिरपेक्ष देश हिन्दू राष्ट्र कला है, ने है तो खीष्टान बैबल एक कथा देखें ख्रीसान धर्म एकम सठी धर्म हाँ सर তখন বাইবেলের এরকম ব্যাখ্যা করা হয়েছিল ওল্ড আর নিউ টেস্টামেন্টের তখনকার দিনের খ্রিষ্টান বিশেষজ্ঞরা বাইবেলের ব্যাখ্যা করেছিল যে বাইবেল বলছে কেউ যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে চায় তাকে তখন মৃত্যুদণ্ড দেয়া হবে অনেক আগে স্পেনে খ্রিস্টানরা এমনটা করেছিল সেটা প্রায় পাঁচশো বছর আগে তবে এখন মানুষ অনেক উন্নত হয়েছে আমি এমন কোন খ্রিস্টান সংখ্যাগুরু দেশের কথা জানি না যারা এটাতে বাধা দেয় আমি ধর্ম ধর্মপ্রচারের কথা বলছি না প্রচার করার কথা বলছি না ব্যক্তিগত স্বাধীনতার কথা বলছি ধরেন একজন মুসলিম কোন একটা মুসলিম দেশে যদি ধর্মত্যাগ চায় ভাই এটা তো ভাই এটা তো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ এজন্যই বলছি আগে উত্তরটা শেষ করতে দেন আপনি কি করছেন আমি তো শুরুতেই বলেছি আমি প্রথমেই তো আপনার প্রশ্নটা বলে নিয়েছিলাম প্রশ্নটা দুটো অংশ আছে প্রথম অংশের উত্তর দিয়েছি আর আপনি শুরু করলেন যখন আপনি হাতে করে তুললেন তখন আমি কি বুঝি আপনি আমার উত্তরটা তো মনোযোগ দিচ্ছেন না ঠিক আমরা আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি আমাকে উত্তর দেবার সুযোগটা দেন ঠিক আছে আমি তো বলেছিলাম আপনার প্রশ্নের দুটো অংশ আছে আর আমার উত্তর শেষ করার আগে আপনি আমি যদি কথা বলে যাই অন্য সবাই বুঝবে আপনি বুঝবেন না আমি তো চাই আপনিও সেটা বোঝেন আমি তো চাই আপনি যেন শান্তি ধর্ম গ্রহণ করেন ঠিক আছে ভাই এবারে প্রশ্নের দ্বিতীয় অংশ আসে যদি কেউ অন্য ধর্মে যেতে চাই যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় পবিত্রকরণে স্পষ্ট করে সুরা বাঁকা দুইশো ছাপান্ন হয়েছে ইসলাম থেকে অন্য কোন ধর্মে যেতে চায় ভালো কেমন দিন সে ক্ষতিগ্রস্ত দলে থাকবে আর মৃত্যুদণ্ডের কথা যদি বলেন বিশেষজ্ঞদের মাঝে মতভেদ আছে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যদি সেই লোক ধর্মান্তরের পরে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে আর ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই একই রকম আইন প্রায় একই রকম আইন সব দেশেই দেখবেন ইন্ডিয়াতেও দেখবেন এখানে দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইন্ডিয়াতে ধরেন কোন একজন লোক সে দেশের গোপন তথ্য বিক্রি করল কোন শত্রুর কাছে ঠিক আছে তার তথ্যগুলো সত্যিও হতে পারে হয়তো কোন ব্লুপ্রিন্ট কিছু দেশ মৃত্যুদণ্ড দেবে অন্যরা দেবে যাবজ্জীবন কারাদণ্ড যদিও সে সত্যি কথা বলেছে নিজস্ব আইন প্রত্যেক দেশেরই আছে তাহলে ইসলামে যদি কোনো মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোন ধর্ম গ্রহণ করে তারপরে প্রচার করে ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি সেটা কোনো ইসলামিক দেশ হয় যদি ইন্ডিয়ায় কেউ এমনটা করে কেউ তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না যদি সে এমন দেশে থাকে যারা ইসলামিক সরিয়ে মেনে চলে এখানে সে কি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে তাহলে সে দেশের অশান্তি সৃষ্টি করছে এমন অবস্থা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে সব মুসলিম দেশ কিন্তু ইসলামিক সরিয়া মেনে চলে না কথাটা জেনে রাখেন, হাতে কোন কয়েকটা দেশ কেউ এ আইনগুলো মানে কেউ ওই আইনগুলো মানে আমি এমন দেশের কথা জানি না যারা হান্ড্রেড ইসলামিক সরিয়া প্রয়োগ করে আমি জানি না এমন দেশের কথা জানি না তাহলে আপনার একথা বুঝতে হবে যে মুসলিম দেশে ইসলামিক সরিয়া প্রচলিত আছে আর তেমন দেশে যদি এরকম কোন ঘটনা ঘটে যেমন ইন্ডিয়ায় কেউ যদি দেশের গোপন তথ্য বেঁচে দেয় তাকে কেনদণ্ড দেওয়া হবে কত বছরের আমি জানি না মৃত্যুদণ্ডও হতে পারে আমেরিকার ক্ষেত্রে একই ঘটনা সেই একইভাবে এই মুসলিম দেশের আইন হল এটা সে দেশে ইসলামিক আইনে শাসন চালানো হয় তাহলে আশা করতটা পেয়েছেন এবারে মহিলাদের জাকির ভাই আমার নাম নিলম শেঠী আমার জন্ম হিন্দু পরিবারে আমি একদিন আজাদ ময়দানে হিন্দুজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি লাহা ইহু মুহাম্মী মার্শাল্লাহ বোন আপনাকে অভিনন্দন ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন বোন তিনি বললেন কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন আপনাকে এই শান্তি ধর্মে স্বাগত জানায় আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন আর ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন ইহকাল এবং পরকাল শান্তি পাবেন ধন্যবাদ হ্যাঁ আমি ছিলাম সন্ধ্যা এখন আমি জারা বিলাল খান আমি ইসলাম গ্রহণ করেছি আপনি আপনার লেকচারে বললেন যে ইসলাম মূর্তি বা মূর্তি পূজা বিশ্বাস করে না তবে কেরালায় এমন একটা জায়গা আছে যেখানে একটা মূর্তি দেখা যায় যেটা পাথর থেকে উঠে এসেছে আর এটা বাড়ছে এটা তাহলে এরকম কেন বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামে মূর্তি পূজা নেই কিন্তু তিনি জানেন যে কেরালার কোনো একটা জায়গায় সেখানে কোন একটা পাহাড়ের ভেতর থেকে একটা মূর্তি বের হয়ে আসছে আর সেটা বাড়ছে কিভাবে সেটা বাড়ছে আপনার প্রশ্ন তার মানে এই মূর্তিটার ভেতর কিছু আছে বোন আপনি কি জানেন যে পাহাড়ও বড় হয় এটা কি জানেন হ্যাঁ যদি এটা জানেন তাহলে মূর্তিও তো বেড়ে উঠতে পারে তার মানে এই না এমন না যে সেই মূর্তির ভেতর জীবন আছে না মূর্তিটা পাথরের ভেতর থেকেই এসেছে ওখানে আগে কোনো মূর্তি ছিল না পাথরের মধ্যে থেকে মূর্তিটা বের হয়েছে আমি তো সেটাই বলছি মূর্তিটা পাথরের মধ্যে থেকে বের হচ্ছে পাহাড় পর্বত আকারে বড় হয় কিভাবে এগুলো বাড়ে সেটা আমরা জিওলজিতে করেছি যে পাহাড় পর্বত বাড়ে এমন অনেক উদাহরণ আছে যেমন ধরেন এই কয়েক বছর আগে গেল যে গণেশের মূর্তি দুধ খাচ্ছে আপনি যদি দুধ ভর্তির জগে একটা চারা গাছ রাখেন সেই গাছ দুধ শুষে নেবে এটা অসমোসিস তার মানে এই না যে সেই মূর্তি দুধ খাচ্ছে তখন অনেক টিভি চ্যানেলে এটা দেখানো হয়েছিল এখানে আপনাকে বুঝতে হবে যে এগুলো হলো সব জড় বেদে পরিষ্কার করে বলা আছে তার কোন ভাস্কর্য নেই কোন ফটোগ্রাফ নেই আশা করি উত্তরটা কিন্তু একটা কথা পাথরটা এমন আকার পাচ্ছি কিভাবে পাথরটার আকার হলে একটা মূর্তির মতো হচ্ছে কেন বল আজকে কথা যদি বলেন তাহলে মানুষও কোন কোন আকার দিতে পারে যন্ত্রপাতি দিয়ে প্রাকৃতিক ভাবে কোনো আকার তৈরি হতে পারে এটা খুবই স্বাভাবিক গুরুত্বহীন আমরা এখানে কথা বলছি সত্য নিয়ে বোন অনেক পাহাড় আছে দেখতে মানুষের মুখের মতো এমনটা দেখেছেন আপনি এটা প্রকৃতির খেলা পাথরের আকার থাকলে সেটা অলৌকিক হয়ে যায় না আমরা মেনে চলবো বেদের কথা কোরআনের কথা বাইবেলের কথা যেটা বলছে মহান সৃষ্টিকর্তা প্রতিমূর্তি নেই একটা পাথরের মতো হতে পারে কোন ছবির মতো হতে পারে একটা মূর্তির মত হতে পারে তার মানে এই না যে সেটা ঈশ্বর ঠিক আছে আর এইসব পাথর দেখবেন বিভিন্ন ছবি আর মূর্তি এগুলো পড়ে গেলে ভেঙে যায় যখন সে নিজেকেই সাহায্য করতে পারে না তখন আমাদের কিভাবে সাহায্য করবে আশা করি উত্তর চেপে ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ভাই থ্যাংক ইউ স্যার আমি ডক্টর রাজেশ একজন হোমিওপ্যাথিক ডক্টর আর আমার প্রশ্ন দুইটা আমি পড়েছি যে নবী মোহাম্মদ হলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী এই সর্বশেষ আর চূড়ান্ত কথাটার উপরে এত জোর দেওয়া হচ্ছে কেন আপনারা নতুন কোনো নবীকে কি ভয় পাচ্ছেন আল্লাহ যদি নতুন কাউকে মনোনীত করে পাঠান তাকে কি মেনে নেবেন না আর আমি যদি সৃষ্টিকর্তাকে দেখতে চাই তাহলে ইসলাম এ সম্পর্কে কি বলে থ্যাংক ইউ স্যার ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন এটার উপরে এত জোর দিচ্ছি কেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী শুধু আমি জোর দিচ্ছি না বেদও জোর দিচ্ছে পুরাণও জোর দিচ্ছে বাইবেলও জোর দিচ্ছে আর কোরআন অন্যান্য ধর্মগ্রন্থ জোর দিচ্ছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রেরিত রতের শেষ সিল মোহর আর নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় জানেন এখন আল্লাহ নিজেই এই কথা বলেছেন আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইলে অবশ্যই পাঠাতে পারতেন তবে আল্লাহ কেউ মিথ্যে কথা বলেন না আল্লাহ কখনো মিথ্যে বলেন না পবিত্র কূরণে কথা উল্লেখ করা আছে সুরা হাজের চল্লিশ নাম্বার রায়তে বলা হয়েছে তিনি হলেন শেষ নবী তাই আল্লাহ জানেন যদি আল্লাহ নতুন কাউকে পাঠাতে চাইতেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী উল্লেখ করতেন না যেহেতু মোহাম্মদকে শেষ নবী বলা হয়েছে আমি বিশ্বাস করেছি আর আল্লাহ তালা তো ভবিষ্যৎ জানেন আপনি আমি ভবিষ্যৎ জানি না আল্লাহ ভবিষ্যৎ জানেন তিনি বলেছেন মোহাম্মদই শেষ নবী সেজন্য আমি সেটা বিশ্বাস করি এখন আমাদের যেটা যখন প্রয়োজন আল্লাহ ঠিক সেটাই দিয়েছেন আমাদের কিছু মানুষ বলে আল্লাহ নবীকে কেন সৃষ্টির প্রথম দিনে পাঠালেন না আমার ছেলে কয়েকদিন আগে বলছিল আমাকে প্রথমে কেন মেডিকেল কলেজে ভর্তি করলেনা বললাম আগে তো স্কুলে যেতে হবে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি কলেজ তারপর মেডিকেল ঠিক আছে তাই মানুষের সভ্যতার বিভিন্ন পর্যায়ে আল্লাহ বিভিন্ন রাসুল পাঠিয়েছেন আমরা চারটা কিতাবের নাম জানি এছাড়াও অনেক আছে তাওরাত এগুলোর নাম জানি এরপর আল্লাহ তালাই ঠিক করলেন যে চোদ্দোর শো বছর আগে মানুষ পবিত্র কোরআন বোঝার পর্যায়ে চলে এসেছে তখন তিনি পাঠালেন তার সর্বশেষ চূড়ান্ত রাজুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত কিতাব হল কোরআন এখন আল্লাহ চাইলে অবশ্যই নতুন কাউকে পাঠাতে পারেন তবে যেহেতু তিনি বলেছেন আর কাউকে পাঠাবেন না তাই পাঠাবেন না এই দিন তিনি সম্পূর্ণ করেছেন আগে ধর্মগ্রন্থগুলো সম্পূর্ণ অবস্থায় ছিল না আল্লাহ বলেছেন মহান শ্রেষ্ঠ পবিত্রক্রণে বলেছেন সুরা মাই যা তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ এই দিনে তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি সম্পূর্ণ করলাম ইসলামকে দিন হিসেবে সম্পূর্ণ করার পর নতুন কিছু যোগ হবে না অথবা এখান থেকে কোনো কিছু বাধ দেওয়া যাবে না এটা সম্পূর্ণ আর সেজন্য যদি আজকের দিনে কেউ বলে যে সে আল্লাহর কাছ থেকে আসমানিকৃতা পেয়েছে আর যদি বলে সে আল্লাহর রাসুল তাকে মানসিক আকচার দেখাতে হবে এখন অনেক মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করে অনেকে ঈশ্বরের নবী বলে দাবি করে মানসিক টাকার দেখাতে হবে তাকে কারণ করোনার পরে নতুন কোনো আসল আসবে না মোহাম্মদের পরে কোনো নতুন নবী আসবে না এবার আপনারা দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহকে দেখতে চাইলে তখন আপনাকে কি করতে হবে আমি যদি ঈশ্বরকে দেখতে চাই তাহলে আমি কি করব আমি বলছি কি করবেন এই পৃথিবীতে আল্লাহকে দেখতে পাবেন না দেখতে পাবেন যদি আপনি জান্নাতে যান সবকিছুই সেখানে পাবেন খাবার সবকিছুই পাবেন লোকজন হাদিসে উল্লেখ করা আছে তারা তখন আল্লাহকে দেখার জন্য অনুনয় বিনয় করবে যদি আপনি আল্লাহ তারাকে দেখতে চান তাহলে আল্লাহর এই চূড়ান্ত আসমানি কিতাব পড়তে হবে এই পবিত্র কোরআন কোরআনের কথাগুলো মেনে চলবেন সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা কথাগুলো মেনে চলবেন যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম আর কোরআনের কথাগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন যদি আমি মানি আমিও জান্নাতে যাব আর ইনশাল্লাহ আমরা আল্লাহর আইন মেনে চললে জান্নাতে যাব আর ইনশাআল্লাহ আমরা সেখানে আল্লাহকে দেখতে পাবো আশাগ্রস্ত পেয়েছেন ধন্যবাদ হ্যাঁ ভাই আমার নাম কিশোর আমি মণিপুর থেকে এসেছি ইন্ডিয়ার দক্ষিণ থেকে আপনারা জানেন যে কাশ্মীরে আপনাদেরকে যেমন সবাই সন্ত্রাসী বলে ডাকে তেমন মণিপুরে আমরা যারা স্থানীয় আমরা ওখানে যে কাজগুলো করছি সেজন্য আমাদেরও সবাই সন্ত্রাসী বলে ডাকে এই কারণে গত পনেরো দিন আমি এখানেই আছি মণিপুরে খবর ছড়ানো হয়েছে যে আমি মারা গেছি আমার মা বাবাও জানে যে আমি মারা গেছি আসলে সেই ভয়েই আমি বম্বেতে চলে এসেছি আর মণিপুরে এখন পর্যন্ত আমরা কেউ পিস টিভি দেখিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আছে বেশ কিছুটা জানি আমি গুরুদুয়ারাতে গেছি চার্চে গেছি তারপর বাইবেল পড়েছি সব জায়গাতে গেছি তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখে আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি ইংরেজি বইতে পাইনি মণিপুরেও পাইনি তাই আমি বলবো আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর আমি যদি এখানে হিন্দি বা ইংরাজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি ভাই আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে জেয়াদ করছে একই একইভাবে মণিপুরের অধিবাসীরাও যুদ্ধ করছে লড়াই করছে আর উনি মণিপুর থেকে চলে এসেছেন এখানে এসেছেন মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে পনেরো দিন এখানে আছেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান আর মণিপুরে দেখা যায় না হ্যাঁ আর জানতে চেয়েছেন মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে আপনার প্রশ্ন দুটো ভাই কাশ্মীর সবাই জিহাদ করছে কথা আমি বলবো না সবাই কিন্তু জিহাদ করছেন কথাটাকে ভুল বুঝেছেন আমি বলছি আপনারাই ঠিক করছেন আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই আচ্ছা আমি কখনোই বলিনি আপনি ভুল আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর তবে এটাও পরিষ্কার করি কাশ্মীরে যেসব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে যারা আল্লাহ সোমান তালার আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফি আমি ঢালাভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে জিহাদ ফি সাবিল্লাহ এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে আর সে যুদ্ধের কারণে আপনি এখানে হতে পারে এটা আল্লাহর ইচ্ছা তো এমনটা আল্লাহর ইচ্ছা যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকালি পাবেন ঠিক আছে আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর পৃথিবীর শান্তিটা হল সাময়িক চিরস্থায়ী না কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী এবারে প্রশ্নে আসি যে আমরা দাড়ি রাখি কেন আর মণিপুরে পৃথিবী দেখতে পারেন না কেন মণিপুরে পৃথিবী দেখার প্রসঙ্গে বলি अपनी फ्रिकुएंसिटे चेक कर देते डिसन्टेनर लागान होते अपने डिस डिसग्री घूरिएट ट इनशाल पृथ्वी पावल अपारेटर के बोले आप मन परी गए बाध्य करते पूर्व दिखे आठषट्ठी डिग्री मुख कर फ्रिकुअन्सिटा ट्यून करें इनशाल देखते पा मुस्लिम पोशाक उद्देश्य बोझा जाए जेमन धरें जो कन्फारेंसान विशेषज्ञ दिन देखें तेवल पढ़े डाक्तियर एक विज्ञानी एट हल अनुष्ठान छाड़ा परिचय शुदू डेन तपेश कार्डिओलज नेफ्रोलजिस्ट हार्ट कार्डिओलजार समस्या किडनी नेफर ज ब्रेन समस्या है निरोलजिस्ट आनुष्ठानिकय पवित्रकणे सुर आन चौन नम्बर आयाते उल्लेख कर আমাদের বলে তোমরা বলো আসসালাম আলাইকুম এটা শান্তির ধর্ম কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্ততপক্ষে পক্ষে পাঁচবার সালা তাদাই করে যখন সে দৈনিক পাঁচবার নামাজ পড়ে शुदुम फरज नाम्लामर डे सवार आल्ला शांति बर्षित हक हमारान दिखे जत लोक आज सवार ऊपर आल्ला शांति बर्षित हक प्रत्येक नामजे दुई बार बोली कमपक्षे पांच बार नाम पढ़ी कमपक्षे दस बार सालामा डान दिख मानुष्ठ साधारण सुन्नते पढ़ी बसिव जखने मुस्लिम के देखी असलम आलैकुम अपनार ऊपर शांति बोषित हो पवित्र को ना सुरन छिया বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে উত্তম অভিবাদন করে তুমি আরও ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান কেউ যদি আমাকে বলে আসসালাম আলাইকুম আমি তখন বলব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেউ আমাকে বললো শান্তি বর্ষিত আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক কেউ যদি বলে আসসালাম রহমতুল্লাহ আমি তখন বলবাইকুম রহমতুল্লাহ আরো ভালোভাবে যদি আমি অন্তত পক্ষে একইভাবে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হুক কেউ আমাকে বলল আসসালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কথাগুলো একই কিন্তু বললাম হৃদয়ের গভীর থেকে এমনটা হলো ভালো তাহলে আল্লা করনে বলেছেন আরো ভালোভাবে অভিবাদন করো এখন দন ভ্রমণ করছি মুসলিমদের সাথে দেখা হবে এটা কিভাবে বুঝব যে করলো তা মুসলিম আছে দাঁড়ি কিন্তু এখন মিডিয়াটা দেখবেন মুখে দাঁড়িয়ে থাকলে আপনি সন্ত্রাসী আচ্ছা না কিন্তু আগে উত্তরটা শেষ করতে দেন আমাকে উত্তরটা শেষ করতে দেন যদি শিখরা দাড়ি রাখে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মঞ্চে আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী খ্রিস্টানরা আমাদের দেখবেন তারা মাথা ঢেকে রাখে তাদের বলা হয় ধার্মিক আর মুসলিমদের না মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত মিডিয়া মিডিয়া মিডিয়া এই দাড়ি এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না কোরআন পড়লে দেখবেন কোরণে কোথাও দাডি রাখার কথা বলা হয়নি কোরআনের দাঁড়িয়ে একটা তাহার মধ্যে তার ভাই হারুনের ইউদিরা বলে হারুন তখন বললেন হে আমার সহদর তুমি কেন আমার মুখে দাঁড়িয়ে ধরেছ শুধুমাত্র এ আয়টাতে কথা আছে আমাদের প্রিয় নবী বলেছেন সেই মুখে আছে সাত নম্বর খন্ডের সাতশো ও সাতশো নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন প্রত্যিকরা যে কাজ করে তার বিপরীতটা করো তোমাদের গোব ছোট করে ছাটা দাঁড়িয়ে রাখো যেহেতু এটা নবীজির নির্দেশ আর আল্লাহ করণে বলেছেন আতিউল্লাহ আতি রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব আর এই দাঁড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি যখন বিদেশে যাই তারা আমার টুপিয়া দাঁড়িয়ে দেখে আসসালাম আসসালামাইকুম সালাম এটা অনানুষ্ঠানিক পরিচয় আমি শান্তি প্রচার করছি আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয় আর একটা উদাহরণ দিই একটা গাড়ি কিনলেন আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে কেন এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন সেখানে যদি কারো মুখে দাঁড়িয়ে দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে মুসলিম। আমার মনে আছে দাদা জিজ্ঞেস করলে পাবেন তাদের জিজ্ঞেস করে দেখবেন ৫০ বছর আগে একশো বছর আগে তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোন ট্যাক্সি ভাড়া করতে চাইত তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাড়ি আছে মুসলিম ড্রাইভার এ লোক আমাকে ঠকাবে না যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনতো যার মালিকের মুখে দাড়ি আছে মুসলিম এই লোক ঠকাবে না কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি। তার মানে এই লোক সন্ত্রাসী তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে ঠিক এটা আমাদের একটা লেভেল এটা আমাদের নবীদের নির্দেশ তিনি বলেছেন সেজন্য আমরা একটা করি এতে একটা মাছিরও ক্ষতি হবে না এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম সালাম জানাতে যদি কোন সমস্যায় পড়েন যদি সাহায্য দরকার হয় প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য সাহায্য তার মুখে ইনশাল্লাহ আপনি সাহায্য পাবেন আজকের উত্তর পেয়েছেন ধন্যবাদ এবারের প্রশ্ন মহিলাদের থেকে আসসালামাইকুম জাকির ভাই আমার নাম নিলং শেঠী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 আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন আর ইনশাল্লাহ আপনি জান্ শান্তি পাবেন ধন্যবাদ আমি ডক্টর বলবন্ত শাস্ত্রী বিহারে সরকারি ডাক্তার হিসাবে ছিলাম আমি অনেক দিন ধরে আছি এখানকার অনেক অতিথিকেই আমি ব্যক্তিগতভাবে চিনি তাদের সাথে কথাও হয় আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইব হিন্দু দর্শনে একটা কথা আছে বাসুভেই বা কুটুম্বাকাম বাসুভেই বা কুটুম্বাকাম পুরো পৃথিবীর আমার আত্মীয় পরিবার হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি আর সর্বে ভাবান্ত সুখী সর্বে ভাবান্ত নিরাময় সবাই সুখে থাকুক সবাই আনন্দে থাকুক সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক সবাই ভালো থাকুক হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মে ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচার করে থাকেন তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি আর আপনাকেও এই কথাটা বলছি এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি এখন কোরআনের এই কথাগুলো कथा मानुष तो भूल बुझे एन आपनी देखें पृथिवी जुड़े जे भाव सबगुलो मीडिया कुरान और इसलम सम्पर्क जे सब खराब खबर शुना जाए एगुलो आगे तेमता शा जितना जेमन जे धरें कट्टरपंथी चरमपन्थी आतंकवादी यहाँ सब जगह आज एखने अपनारथार मध्य को, को भूल आ कि मानूष कुरानर भूल व्याख्या कर सामने जो खबर तुले हवित्र कुर कथागुल तुले धरा हसलम तो सब समय शांतर कथा बोले कंतु एन पृथिवर सामने इसलमर इमेज खूब खराब ধন্যবাদ ভাই সুন্দর আর ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি বললেন যে হিন্দু দর্শনে আপনারা মানেন যে পুরো পৃথিবী মানুষ পরিবারের মতো এই পরিবারের সবাই সুখী শান্তিতে বসবাস করবে আয় করবে আনন্দ করবে উপভোগ করবে এটাই উনার প্রশ্ন ইসলামেও কি এরকম কিছু আছে উনি বললেন যে ইসলামের একই রকম কথা আছে তারপরে আমাকে প্রশ্নটা করলেন যে এই করণের কথা সব মানুষের কাছে পৌঁছানো উচিত এখন মুসলিমরা তারা কি পবিত্রকরণের ভুল ব্যাখ্যা করছে নাকি মানুষজনই পবিত্রকরণের কথাকে ভুল বুঝছে এখন আমরা দেখি যে মুসলিমদের সবাই বলছে সন্ত্রাসী বলছে মৌলবাদী চরমপন্থী এখানে আসলে সমস্যাটা কোথায় আপনার প্রথম প্রশ্নের ব্যাপার আমি একমত হিন্দু ধর্ম এ কথা বলছে যে পুরো পৃথিবীর একটা পরিবার সবাই একসঙ্গে আনন্দ থাকব উপভোগ করব। ইসলাম এরকমই কথা বলছে শুধু শেষের আলাদা আল্লাহ পবিত্র হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য না যাকে অন্যকে ঘৃণা করবে তাহলে করুন বলছে যে পৃথিবীর সব মানুষ তাদের সব পূর্বপুরুষ তাদের সবার আর আমাদের একটা আদম আল্লাহ পরে আল্লাহ আমাদের ভাগ করেছেন বিভিন্ন আর রঙ আলাদা ভাষা আলাদা যাতে অন্যের সাথে পরিচিত হতে পারি। আর আল্লাহ সোহান যেটাতে আমাদের বিচার করবেন সেটা আমাদের সম্পদ না গোত্র না বর্ণ না গায়ের রঙ না আমাদের লিঙ্গ না সেটা হলো তাকোয়া আর আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ভাই কথা বললে আমার উত্তরটা শুনতে পাবেন না আপনি আরেকটা প্রশ্ন করবেন ভাই আগে আমাকে উত্তরটা দিতে দেন আপনি এখন আপনার প্রশ্নটা নিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছেন এটা আমার পেশা ভাই আপনি आमा के चेन, आमी शेष आमी बोलते चाथ आमी इंग्रेजी भाषा तेम एक बुझीना भाई अनुरोध करो जथेष जानर पास क्यों थके हिंदी व्याख्या कर देव अथवा उर्दूते व्याख्या कर তাহলে আমার হাই সেটা বোঝায় যদি হিন্দিতে বলি আপনার বোঝার জন্য হিন্দিতে বলতে পারি কিন্তু হিন্দিতে যদি আমি উত্তর দেই অন্যদের সাথে অবিচার করা হবে আপনি তো আপনার প্রশ্নটা হিন্দিতে করেছেন সেটা তর্জমা করে তারপর আমি উত্তর যদি বুঝতে না পারেন পরে ভিডিওটা দেখে নিতে পারেন অথবা পরে অন্য কাউকে আমি বলে দেবো তিনি আপনাকে উত্তরটা হিন্দিতে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কি দিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন হিন্দু ধর্মে উনি বললেন যে আমরা জীবনযাপন করব সুখের সাথে আয় করব ইসলাম অনুযায়ী আমরাও সুখের সাথে জীবনযাপন করব। তবে সেটা হবে তাকোয়া যেটা দিয়ে আপনি অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন সেটা তাকোয়া ন্যায়প্রণতা আল্লাহকে মেনে চলা সম্পদ না লিঙ্গ না গোত্র বর্ণনা আপনি প্রশ্ন করেছেন যে কোরআন এত ভালো কথা বলে তাহলে এখানে কোরআনের ব্যাখ্যায় কি সমস্যা হচ্ছে মুসলিমরা কি ভুল ব্যাখ্যা করছে নাকি আমরা ভুল বুঝছি এর জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ইসলামকে মানুষ জাতির জন্য সমাধান সমস্যা হলো মিডিয়া ধরছে ইসলামকে আমরা মুসলিমরা দোষটা আমাদের আমি আপনার সাথে একমত আমরা মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট নই দোষটা আসলে মুসলিমদেরই আর এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব সে ইসলাম ধর্ম প্রচার করবে কোরআনের কথাগুলো প্রচার করবে পুরো মানুষ জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি চেষ্টা করছি চেষ্টা করছি। এখন সাধারণ মানুষকে জানানোর ভালো উপায় এখানে দেখে কত মানুষ হাজার হাজার মানুষ আজ অনুষ্ঠানে আমি জানি না কতজন তবে আমাদের জন্য এই সংখ্যাটাও কম এক লাখ মানুষ সেটাও আমার কাছে অনেক কম আমার দরকার লক্ষ লক্ষ দর্শক সেজন্য আমরা স্যাটেলাইট চ্যানেলে সরাসরি অনুষ্ঠান করি আমাদের দর্শক প্রায় ছয় কোটি ছয় কোটি এক লাখ বা দুই লাখ মানুষ তো নস্বিশ আমি আল্লা তাল কাছে স্বাক্ষর দিতে পারি মানুষের কাছে ইসলামের বানে আমি পৌঁছে দিয়েছি আর ৬ কোটি হল মাত্র ওয়ান পার্সেন্ট আসলে কম পৃথিবীর জনসংখ্যার ওয়ান পার্সেন্ট মোট জনসংখ্যা ছয়শ কোটি যেটা করতে হবে আমাদের মুসলিমদের এখন মিডিয়ার সামনে আসতে হবে আরো চ্যানেল খুলতে হবে প্রচারের পরিমাণ আরো বাড়াতে হবে আর আমি আপনার সঙ্গে একমত মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে আর সেজন্যই আপনি যেমন বললেন মুসলিমদের এখন বলা হচ্ছে চরমপন্থী বলা হচ্ছে মৌলবাদী সন্ত্রাসী আর আমার লেকচারটাও এগুলো নেই যে কি উত্তর দেবেন যদি কেউ আপনাকে বলে আপনি চরমপন্থী আপনি আপনি মৌলবাদী আশা করি ইনশাল্লাহ এই লেকচারটা শেষ হওয়ার পরে আপনি হিন্দিতে উত্তরটা পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই এবারে পরে প্রশ্ন প্রণামগুরু আমার নাম বিলাসে আমি নায়া হসপিটালের মেডিকেলের ছাত্র আমার মতে আমরা খুবই ভাগ্যপান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি প্রাণী হিসাবে আমরা আলাদা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে তাই আপনার মতে আমাদের এই মূল্যবান কোন কাজে লাগানো উচিত মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত ভাই বললেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাস করেছি আমিও এক মেডিকেল কলেজ থেকে পাস করেছি নায়ার হসপিটাল পাশ করেছি উনিশশো একানব্বই সালে আনুমানিক ষোলো বছর আগে ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি এখন জীবনটাকে কিভাবে কাজে লাগাব আল্লাহ পবিত্রক্রণে বলেছেন জারিয়াতের ছাপান্ন নম্বর আয়কে উল্লেখ করা হয়েছে আল্লা তালা নির্দেশগুলো মেনে চলা যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে মানুষ জাতিকে তিনি শ্রেষ্কার তিনি এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন পবিত্র করণে ত্রামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ খেলাকাল মাওতাবাল হায়াতা আল্লাহ তালায় সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মিবীটা আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আর আপনি যদি আল্লাহ তালার আদেশগুলো মানেন আর তার কথামতো যদি জীবন জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে আপনি ইহোকালেও সফল হবেন পরকালও সফল হবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ কিন্তু আপনারা এই কোরআন পড়বেন কোরআন করেন যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদও বলছে এক ঈশ্বরের কথা মূর্তি পূজা চলবে না পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন ভবিষ্যতে কলকাতাব তার আসবেন সবাইকে ভালো জিনিস দেখাবেন এই কলকে আব হলেন মোহাম্মদ সাল্লি তাল্লাম হ্যাঁ আমার নাম আরতি আমি একজন অমুসলিম আপনার কাছে আমার প্রশ্নটা হল তার আগে আমি আপনাকে এই জ্ঞান গর্ভ লে লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায় এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে की धर्मो, धर्मो। धर्म तरह इस धर्म होर्मी विश्वास ईश्वरे विश्वास बहुत ईश्वर के अस्तित्व प्रमाण करतेज्ञान मध्यमे সাহায্য নেব বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় আগেকার দিনে এটা ছিল অলৌকিক কাজ তারপর আসলো সাহিত্য আর কবিতার যুগ প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক কোরআন সব জন্য অলৌকিক এই কারণে বলছি আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হলো আল্লাহর বাণী যদি সে বিজ্ঞানে বিশ্বাস না করে যদি নিরপেক্ষ না হয় যদি বুঝতে না চায় তাহলে সম্ভাবনা বেশি যে সেই পবিত্র কোরআন বিশ্বাস করবে না সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে আপনি যদি বিজ্ঞানের কথা বলেন ঈশ্বরের কথা যদি বলেন বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে এখন আপনার প্রশ্নের উত্তর দেই আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনে বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার আশি একেবারে একশো সঠিক হয়েছে একশো পার্সেন্ট সঠিক প্রমাণিত হয়েছে করোনার বাকি বিশ পার্সেন্ট সেটা এখনো প্রমাণিত হয়নি সঠিকও না ভুলও না আমার চুক্তি বলে যখন আশি একেবারে পুরোপুরি সঠিক জিন বিজ্ঞান এখন অতটা উন্নত হয়নি বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআন আশি পার্সেন্ট বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে আগামীকাল হয়তো পঞ্চাশ বছর পরে একশো বছর পরে দুইশ বছর পরে বিজ্ঞান তখন বেহ নিয়ে কথা বলবে যজক নিয়ে কথা বলবে জিন দিয়ে কথা বলবে আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না বিশ্বাসটা যুক্তিসংগত যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বলে প্রমাণিত বাকি বিশ পার্সেন্টের পয়েন্ট ভুল বলে প্রমাণিত হয়নি কোনো বিজ্ঞানেই বলতে পারবে না বিজ্ঞানকে প্রমাণ করতে পারবে না যদি বলে কিছু নেই যে বেহেস্তু বলে কিছু নেই শুধু বলতে পারতো আমি জানি না এটা প্রমাণিত হয়নি আমার চুক্তি বলে সঠিক একজন বিজ্ঞান মানুষ মানুষ হিসেবে একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি বিশ পার্সেন্ট সঠিক হবে সেজন্য আমি বিশ্বাস করি দুজোখে বিশ্বাস করি বেহেস্ত এছাড়াও আমি ফিরেজ তার জন্য বিশ্বাস করি ধারণায় বিশ্বাস করে ইসলাম ও সেটাই বিশ্বাস করে সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেয়া হয়েছে আল্লাহ আর বেহেস দুজ সম্পর্কে আমার পুরো লেকচার শুনেছেন হ্যাঁ আপনাকে অনুরোধ করবো আপনি আমার ভিডিও ক্যাসেকটা যোগার করেন ইজ দা কোরআন গার্ড সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে যদি মানুষ এটা লিখতে পারবে না সরি এই কথাটা ব্যাখ্যা করে বলেন এই ব্যাখ্যাটা আমি দুই ঘন্টা ধরে দিয়েছি আপনি ভিডিও কেসে দেখেন আর পঁচানব্বই সালে এই টপিকের উপরে বোম্বে লেকচার দিয়েছিলাম আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করবো মহিলা ওই ক্যাসেক্টটাও দেবেন যেখানে বোম্বে পঁচানব্বই সালে আমি এখানে বিস্তারিত ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত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 গুড ইভিনিং স্যার আমার নাম সুভাষ কামড়ে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচার থানা কলেজের। আপনার লেকচারের শুরুতে আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে আর আমার প্রশ্নটা হলো ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঢুকে পড়েছে এসব করেছে জেহাদের নামে এই জেহাদ বিষয়টা আসলে কি ধন্যবাদ স্যার ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে এই জিহাদ কথার অর্থ কি এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার অর্থ চেষ্টা করা এর অর্থ সংগ্রাম করা তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারব মোকাদা পবিত্রকরণের কোন জায়গায় হারবোকা লেখানে হাজিত না এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া পশ্চিমা বিশেষজ্ঞরা পবিত্র যুদ্ধের শব্দটা নেই জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ উন্নতির জন্য এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এবার আপনার প্রশ্নটাতে আসি যে তাহলে এই এইসবরণ মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে এক নম্বর পয়েন্ট এমন সম্ভাবনা আছে আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী তারা বিপথে চলে গেছে তারা বলে যে ইসলামের যুদ্ধের অনুমতি আছে প্রসঙ্গ ছাড়া উদ্ধতি দেয় তবে এদের সংখ্যা খুবই কম আমার মতে প্রধান কারণটা হল মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে হেডলাইনে প্রত্যেক তিনি দেখবেন আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম দু হাজার সালে তখন ভাবছিলাম আমি যাব কি যাবো না যাবো কি যাবো না ওখানে অনেক গোলযোগ প্রথমবারের মতো কাশ্মীরে ১৪ বছর পরে কাশ্মীরের সরকার কোন পাবলিক লেকচারের অনুমতি দিল সেই লেকচারে অনেক মানুষ ছিল প্রায় এক লক্ষ মানুষ সেখানে পোলো গ্রাউন্ডে সেটা ছিল শ্রীনগরে আর যখন সেখানে গেলাম দেখলাম নিয়ে দেহরক্ষী ভাবলাম এটা আবার কি। তবে আসামে গেলাম। যখন নামলাম বন্ধু খাতে চার দেহরক্ষী আসলো বললাম এটা আবার কি অবস্থা ভালো না এই আসামে কেন কি হয়েছে সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না কিন্তু খবর খবরের কাগজে আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে কাশ্মীরের চাই আসামে অনেক বেশি মানুষ মারা গেছে না কেন যখন কাশ্মীর তারা বলে মুসলিম যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা যদি এল করে স্থানীয় সমস্যা ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মানুষরা এদের কথা কাগজে কতবার দেখি আমরা এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে ছোট করে মুসলিমরা যদি করে হেডলাইন কেন সব জায়গাতে কিছু কোলাঙ্গার থাকে একবার একজন আমাকে বলেছিল কাশ্মীরের ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা আসাম কি দেশের জন্য সমস্যা না শুধুমাত্র কাশ্মীর কি দেশের জন্য সমস্যা দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরা নাজেহাল হচ্ছে সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন আমেরিকানরা সেখানে গেল আর তাদের বলবো তারপর আপনি দেখেন প্যালেস্টাইন ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল জার্মানি থেকে তাড়িয়ে দিল প্যালেস্টাইনিরা আরব জ্ঞাতিবাহীরা তারা বলল আহলান আহলান আমাদের ঘরে আপনাদের স্বাগতম চিন্তা করেন একজন লোকের ঘর নেই মাথায় ছাদ নেই আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন পরে সে আপনাকে তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল মুসলিমদের হত্যা করা হলো আমি আপনার সঙ্গে একমত মুসলিমরাও সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে মানবত বলে কিছু নেই অথবা ধরেন ইরাক তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে আমি বলছি না তবে সাতামের সময় সমস্যা ছিল গেছে। ঠিক সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল যেহেতু জর্জুস বলেছে যাও আক্রমণ করো তাই আক্রমণ যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জর্জুস এক নম্বর হলো হল তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা মুসলিমদের অপদস্থ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বলছেন সন্ত্রাসী আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে তবে কুলাঙ্গারের সংখ্যা আয়ারের নাম শুনেছেন আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে এটা আসলে ক্যাথলিক আর ক্রিস্টিনদের ভেতরে লড়াই তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না কেন একশো বছরেরও বেশি তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় পাচ্ছেন আয়ারে নিয়ে অত চিন্তা নেই যারা এখন পর্যন্ত অনেক অনেক বোমা ফাটিয়েছে কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম ব্যাপারটা পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই ঘটল দাস গোবঙ্গি সাবিল আহমেদকে চেনেন সাবিল নাম শুনেছেন খুব ভালো আমি নাম শুনেছি কখনো দেখিনি ইন্ডিয়ার পেপারে এসেছিল এই সাবিল আহমেদকে सबिल आहमेदायक और गुरु बारेखा जदिव डायक पुरोपुर भावर बर्टिकल जुड़े दिल अपना की লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে সেখানে জাকির নায়কের গেছে তাহলে তো খুশি হবেন যখন ইন্ডিয়ান প্রেস বলছে তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার স্ত্রী আছে লাল মসজিদ আমার স্ত্রী আছে আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো মাত দেবে যদি তালিবান ওয়েবসাইটে যান ডাকির নাইকের নাম সেখানেও আছে হয়তো দেখবেন আলকায় ওয়েবসাইটে আমার নাম দেওয়া আছে কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে ঠিক এটা বলতে পারবেন না শুধু অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে ডক্টর জাকির নাইক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে আসলে ব্যাপারটা কি যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি এটা খুবই কমন খুশবন্ত সিং এর একই অবস্থা খুশবন্ত ছিলেন এখনকার বয়স তুরানব্বই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন কয়েক সপ্তাহে তিনি বলেছেন প্রথম আর্টিকে তিনি আমার স্মরণ শক্তির কথা বললেন তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বইমেলা হয়েছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির বই যেখানে অমুসলিমদের করা বিশটা কমন প্রশ্নের উত্তর দেওয়া আছে অসাধারণ আমি তার চারটা প্রশ্নের উত্তর দেব তারপরে বললেন শুকরের মাংস অ্যালকোহল বহু বিবাহ আর পর্দা নিয়ে হিজাব সেই আর্টিকেলটা পড়ে দেখেন এখানে বিস্তারিত বলার মতো সময় নেই শুকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী সত্তরটার বেশি রোগ ছড়ায় আর শুকনো যৌনাচারের একটা প্রতীক আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহার মত হবে এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক তিনি বললেন আমি এটা জানতাম না তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকরের মাংস খায় সেখানে তো কাউকে অসুস্থ হতে দেখি না দেখেন ডাক্তাররা আমাদের বলে অতটা হয়ে গেলে এইস ধুতে পারে তবে পত্রে যারা যায় তাদের সবার এই কম খুব কম হয়। মানুষের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপার টেনশনে ভুগছে এর একটা কারণ সুগারের মাংস খাওয়া তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন ড জাকির নাইক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে এখন তিনি কোরনের ব্যাখ্যা করছেন এই হলো মিডিয়া তিনি লিখলেন আমার বয়স এখন চুরানব্বই বছর আমার জীবনে প্রত্যেক দিন খেয়েছি আমি কখনোই মাতাল হইনি কখনো অসুস্থ হইনি আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি এখন ওনার এই কথাগুলো চুরানব্বই বছর বয়স জীবনে কখনো মাতাল হননি আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি জীবনে কখনো অসুস্থ হননি হয়তো ভুলে গেছেন চুরানব্বই বছর বয়স কখনো আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন বিখ্যাত তার বিরুদ্ধে লেখেন আর্টিকেলটা গুরুত্ব পাবে লোকজন খবরটা পড়বে একই ভাবে এটাও দেখেন পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে চিন্তা করেন যদি আমার মত্রাসী ছিলেন না যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগত সিং একজন সন্ত্রাসী তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল যেন সংবাদ স্যার শেষ প্রশ্ন থেকে কাজ করি আমার প্রশ্নটা হল পূজার প্রসাদ নিয়ে কি মুসলিমদের জন্য হারাম আর কেন বোনাতে প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা প্রসাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয় পবিত্রের একশো তেহাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মাইজা তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নাম্বার উল্লেখ করা হয়েছে এছাড়া সুরা নাহলে একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালা আর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে আপনি বেদেও দেখবেন বেদের কথা বলছে কারণ বেদ পরিষ্কার বলেছে নাস্তি প্রতিমা আস্তি মহান কোন প্রতিমূর্তি নেই তার কোন ছবি নেই তার কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোন ফটোগ্রাফ নেই কোন পেন্টিং নেই তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ তাহলে দেখছেন যে বেদ এর বিরুদ্ধে কথা বলছে এটা ভুল খাবার দেওয়াটা ভুল একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে মুসলিম নেই মূর্তি পূজা হয় না গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয় এটাকে বলে কানা প্রসাদ এই প্রসাদও খাওয়া যাবে না এরকম করার কারণটা কি প্রসাদ তো কোন মূর্তির উদ্দেশ্যে না হ্যাঁ ঠিক বোন আমি আপনাদের গুরুগ্রন্থর একজন ছাত্র আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদিগ্রন্থ গুরুগ্রন্থ এখানে ঈশ্বরের একাত্মাবাদ নিয়ে বলা হয়েছে সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোন মূর্তি নেই ছবি নেই মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে রাহিম কারিম আল্লাহ অনেক নামে এখানে আমাদের মিল আছে তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন যদিও শিক্ষা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে মনে করে গুরু কারণ গুরুর এখন নেই আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিঃশেষ এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রেষ্টার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে আপনারা স্রেষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন পবিত্র কোরণে সুরা চোদ্দ নম্বর আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না তাহলে স্রেষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাকে তাহলে কোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না আপনারা গ্রন্থ মেনেও চলছেন না মহান স্রষ্টার কোন খাবারের প্রয়োজন হয় না তিনি কোন ছাড়াই তিনি সবাইকে আমি দর্শকদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে বলবো আসেন আমন্ত্রিত আমন্ত্রিতা যারা এসেছেন আমেরিকা কানাডা আরো বিভিন্ন দেশ থেকে আমরা সবাই তাদের একটু এক নজর দেখতে চাই তাই আমি অতিথিদের অনুরোধ করব। ইয়াসির ফা জাদা আসে জাফরুদ্িস দয়া করে আপনারা স্টেজে উঠে আসুন দর্শক সুতরাং আপনাদের দেখবেন এইসব বিখ্যাত বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা ডাকি না কিছি অনেক বিখ্যাত তারা এখানেই ছিলেন অনেক দর্শক হয়তো তাদের তখন দেখেননি তাই বক্তাদের অনুরোধ করছি আমি দর্শকদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে বসেন আমরা এখন অনুষ্ঠান শেষ করব স্টেজে আসেন ডেলা শেখ জাফর এব্রেদ সুদান থেকে ওসমান সিদ্দিক কারি সৌদি আরব থেকে কারি শাহর এবং ড মামদু মোহাম্মদ ভাই ও বোনেরা আসুন মুম্বাইয়ের পক্ষ থেকে আমরা এই বিখ্যাত বক্তাদের অভিনন্দন জানি আল্লাহ জাজাকাল্লাহ খায়দ সবাইকে অনেক ধন্যবাদ গত দশ দিন ধরে এই সব বক্তাগণ আমাদের এখানে বিভিন্ন লেকচার দিয়েছেন প্রতিদিন আমাদের এখানে ওনাদেরকে পেয়ে আমরা আসলেই গর্বিত ওনাদের সাথে আমাদের সময়টা আমরা সবাই উপভোগ করেছি আমরা এই এক্সিবিশন আর কনফারেন্সে ইসলাম ধর্মের কথাগুলা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলা দূর করার চেষ্টা করেছি যথাসাধ্য চেষ্টা করেছি আমরা মাশাল্লাহ এখন ডক্টর জাকির নায়ককে অনুরোধ করব আমাদের এই সম্মানিত অতিথিদের পক্ষ থেকে কিছু বলার জন্য অবশ্য কয়েকজন বক্তা আগেই চলে গিয়েছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম আব্দুর রহিম গ্রিন সোলাইমান আমরি ড আহমেদ সাইফউদ্দিন এছাড়া মসজিদের নবীর প্রাক্তন ইমাম ওনারা আরও আগেই চলে গিয়েছেন বাকি বক্তারা সবাই আল্লাহ আসবেন ধন্যবাদ জানাই যে আমরা এই দশ দিনের ইসলামিক কনফারেন্সটা সফলভাবে শেষ করতে পেরেছি আল্লাহ সাহায্য করেছেন বলে এটা সম্ভব হয়েছে এরপর আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞ বক্তা আর বিশেষজ্ঞদের তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে সৌদি আরব থেকে আরব থেকে তারপর মালয়েশিয়া থেকে এরকম বিভিন্ন দেশ থেকে ওনারা না থাকলে অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হতো না আর যদিও ওনারা খুবই ব্যস্ত মাসাল্লাহ অনেকেই পুরো দশ দিনই ছিলেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আর ইনশাল্লাহ আল্লাহ তাদের রহমত করছেন দোয়া করে আল্লাহ যেন তাদের জান্নাতে পাঠান আর অন্যান্য সবার পাশাপাশি আমি ধন্যবাদ জানাব এখানে উপস্থিত দর্শক শ্রোতাদের ভাই ইউসিপেস্ট এসে পৌঁছলেন টেক্সাস থেকে এছাড়াও বোম্বাইয়ের মানুষদের ধন্যবাদ জানাই ইন্ডিয়ার মানুষদের ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন ধৈর্য ধরে লেকচার শুনলেন শান্তির ধর্মের কথা শুনলেন সবাইকে আপনাদের ধন্যবাদ আমরা এই ইসলামিক এক্সিবিশন অ্যান্ড কনফারেন্সটা বেশ উপভোগ করেছি সময়টাও খুব ভালো কেটেছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বতঃফূর্ত প্রশ্নগুলোর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে রহমত করেন যারা এখনও ইসলামের পথে আসেননি তাদের যেন হেদায়ত করেন তিনি যেন সব জায়গায় শান্তি বজায় রাখেন সারা পৃথিবীতে ইসলামের মাধ্যমে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওবার